رحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَنُونَ بِهِ وَالْأَرْحَامِ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا صدق الله عليه العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له فجاء أو كما قال عليه الصلاة والسلام محتمى حاضرين যেটা আসলে আমাদের সমস্ত আমি আলী সাল্লাহ সাল্লাম যে বিষয়গুলো সবাই করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিয়েটা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা বসছেন দিনী ফ্যাসালা সিদ্ধান্ত বিধান শোনার জন্য এটা আপনাদের প্রশংসা করতে হয় আলহামদুলিল্লাহ যারা আয়োজক তারা ব্যবস্থা নিয়েছেন আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে মবারক জানেন প্রিয় বন্ধুরা করিম সালামের সময় বিয়ের যে করলাম যেটা সুর আর প্রথম আয়াতিদা এই আয়াত দ্বিতীয় আয়াতটা হচ্ছে তৃতীয় আয়াতটা হচ্ছে এই তিনটা আয়াত রসুলের করিম সাল্লি আসাল্লামের সময়ে তিলাওয়া এখনো হয় এখনো যখন আমরা বিয়ের খুদ্া করি তখন এই আয়াতগুলো করি লক্ষ্য করলে দেখবেন যে এই তিনটা আয়াতের মধ্যেই ওর আলমিন মোমিনদেরকে যে প্রথম গুগুন করেছেন ইমানদারীরা ইক तीन आया तलावत है मध्य हुकुम চার ভাবে আমাদেরকে শুনিয়েছেন এই কথাগুলো যে এটা ইঙ্গিত করা হচ্ছে যে বিয়ের বিষয়ে সমস্ত প্রোগ্রামগুলোতে পরিকল্পনায় প্রস্তুতিতে নিয়তে কাজগুলোতে বাস্তবতায় প্রোগ্রামে সব কিছুতে যেন ওই বিষয়টা তোমার থাকে তা কয়া সব কিছুতে যেন একটা থাকে আল্লাহ রকম সামনে রাখা আমার কোনো আমল প্রস্তুতিতে হোক নিয়তে হোক সিদ্ধান্তে হোক যখন প্রোগ্রামগুলো চলতে থাকে সমস্ত প্রোগ্রামগুলিতে ওই চিন্তাটা মাথায় যেন থাকে যে আল্লাহ তালার বিশেষ হুকুম কিন্তু এক্ষেত্রে ইত্যাক আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো এই চিন্তা মাথায় থাকলে অনেক কিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে অনেক কিছু বিয়ের সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে বিয়ের কাজগুলো সহজ হয়ে যাবে বিয়ের সিদ্ধান্ত নিতে আমরা নানা রকমের মুখম কি হই দেরি করছি অনেক ভাই আজকে আমার জুমার পর এক ব্যক্তি কাচুমচু করে দোয়া চাচ্ছিল আমার কাছে বারবার তার দোয়ার ভঙ্গি দেখে আমি ভাবছি বুঝতে পারছিলাম যে কিছু একটা একান্তে বলতে চাচ্ছেন একদম বৃদ্ধ মানুষ একদম যুদ্ধ বলতে পঞ্চাশ তো ওবার হয়েছি অনেকক্ষণ পর কানে কানে বলছেন একটু দোয়া চাই भलो चावस्ता दिन के फिर कठिन धार्ज कर बड़े बोझा गथच य करीम सल्लाम আপনাদের এই যুবকদের উদ্দেশ্য করে চমৎকার সাধারণত মহাদিস দুইটা ব্যাখ্যা করে এক হচ্ছে শারীরিক সক্ষমতা আরেক হচ্ছে বিবি চালানোর মতো আর্থিক সক্ষমতা এই দুইটা বিষয় যখন তোমার আসবে তখন রসুল বলছেন সেজন্য কারণ হচ্ছে পর্দার জন্য চিকিৎসা দিয়েছেন এটা হচ্ছে পর্দার প্রাথমিক সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা যে যুবপ্রাজনক দৃষ্টি উন্নত করে পরের আয়াতের উদ্দেশ্যে তারা যেন চোখ নিচে রাখে বলছেন কুদৃষ্টি এটাতেই মানুষ আস্তে আস্তে আগায় এবং এটা ইসলামের দারুণ এক সৌন্দর্য যে যত বড় বড় পাপ আছে সেই পর্যন্ত পৌঁছার আগে যে ধাপ আছে বড় বড় পাপগুলো যেখানে আছে সে পর্যন্ত বসতে যে ধাপ আছে প্রাথমিক ধাপ এটা ইসলামের বড় সৌন্দর্য যে ইসলাম ওই ধাপগুলোকেও নিষেধ করেছে জিনা হচ্ছে মূল পাপ সেই মূল পাপ পর্যন্ত আমাকে কু দৃষ্টি পৌঁছে দেবে সেজন্য ইসলাম আমাকে ওই প্রথম ধাপে আটকে দিয়েছে ঠিক ন্যাক আমলের ক্ষেত্রেও এমন নেট আমল পর্যন্ত যে সমস্ত আমলগুলো আমাকে পৌঁছে দেয় ওই আমল গুলোর মধ্যে আমার জন্য স্বভাব রেখেছেন রোজা রাখা হচ্ছে মধ্যে স্বভাব রেখেছেন এটা ইসলামের দারুণ সৌন্দর্য তো যে কথা বলছিলাম জিনা পর্যন্ত আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে সেটা হচ্ছে আমার কুদৃষ্টি चक्षुवन पचार सब चाहे कार्यकर पद्धति पंथा सलाम আমি নানা রকমের সিস্টেম এর গেড়া করে ফেলে বিয়ে কে আমি কঠিন করে ফেলছি সিস্টেম এর গেড়া গুলো এর মধ্যে একটা হচ্ছে আর্থিক অসচ্ছলতা চাকরি নাই মা বাবা কী বলবেন আজকেও এক ভাই দিনদার দোয়া চাচ্ছেন কিসের জন্যে যে মা বলছেন তুমি চাকরি বাকরি করো না এখনই বিয়ে করবা আমাদের জন্য বোঝা হয়ে যাবে আসলে দিনদার মা বাবাদেরকে এই দাওয়াত আমরা দিচ্ছি আপনার সন্তানকে লালন পালন করার জিম্মাদারি যেমন আপনার ঠিক সন্তানের চরিত্র এবং আখলাপ ঠিক রাখার ব্যবস্থা করা এটাও জরুরি জিম্মাদারি আপনার আমার দারিদ্রতা পড়েছি রবির আলামিন বলছেন ভিন্ন কথা রবিরা আলমিন বলছেন যারা অবিবাহিত তাদেরকে বিয়ে করা যেত যারা তাদেরকে বিয়ে করা কেন আল্লাহ বলছেন কথা ইয়ারা তারা যদি গরিব থাকে ইরিব বলতে গরিব পথে এইরকম গরিব না যে আপনি নিজেই চলতে পারবেন মেয়েটা তাকে এনে আপনি তার জীবনটা নষ্ট করবেন এমনটাও যেন না হয় চরম সই ভিক্ষা করতে হয় একদম দারিদ্রতা এটাও বিয়ের জন্যে একটা বাধা সরান একটা মেয়েকে এনে ওই যে বলেছিলাম শুরুতে বার দুই ব্যাখ্যা এক হচ্ছে শারীরিক সামর্থ্য আর এক হচ্ছে আর্থিক সামর্থ্য এই দুইটা থাকলে বিয়ে করবে তো আল্লাহ তাহলে বলতেছেন যে মোটামুটি চরমশই যদি ব্যবস্থা থাকে বৌ চালানোর মত তাহলে কারণ আল্লাহ করতেছেন দরিদ্রে আল্লাহ আল্লাহল করমে দয়া মেহরমানিতে তাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিটা কোরআনের কথা আলী আল্লাহ তালা বলছেন আপনি বলবেন আল্লাহ ভান্ডারে অভাব নাই তুমি চিন্তা করার দরকার নাই কিভাবে দিবেন আলিম আল্লাহ ভালো জানেন সিস্টেমটা কি হবে প্রক্রিয়াটা কি হবে এটা আল্লাহ ভালো জানেন তোমার আমার টেনশনের কোনো দরকার নাই প্রিয় বন্ধুরা ওই চিন্তায় যেন বিয়ে থেকে নিজেকে দূরে না রাখে আপনার জন্য বাড়তি ঝামেলা আসবে কষ্ট আসবে সব কিছু আসবে কিন্তু বিয়ের কারণে এটা তো উদ্রতের ফেসালা স্ত্রীর সাথে যখন সম্পর্ক হবে যে মানসিক প্রশান্তি এবং শারীরিক শান্তি শুধু মানসিক প্রশান্তি নয় চীনের কিছু বিজ্ঞানী যারা ওষুধ ছাড়াও বিভিন্ন ব্যায়ামে शरें विभिन्न मेसेजे जा विभिन्न चिकित्सा थकें आखुपांगचार सह विभिन्न माध्यम जरा विभिन्न चिकित्सा थकें ता एक गवेषणा देखे बैध सम्पर्क दूज मानुष जख एक विषय ख्याल कराता हमुस्लिम वैध और अवैध सम्पर्क की इसलमी पद्धति विब तो, तो अवैध না ওইভাবে কথাটা নয় মানসিকভাবে অন্তত একটা মানুষ জানুক আমাদের সম্পর্কটা বৈধ এতটুকুও যদি হয় মানসিক প্রশান্তি জানো অবৈধ অন্যায় করতেছি না তাদের ধর্ম মতেও যদি সে বৈধ প্রক্রিয়া তাদের ধর্ম মতে বৈধ প্রক্রিয়ায় যদি মেলামেশা করে একসাথে স্বামী স্ত্রী একজন আরেকজনকে আলিঙ্গন করে ওই যে মানসিক প্রশান্তির কারণে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কথগুলো সেগুলো সক্রিয় হয়ে সবগুলো এবং এই আপসের পারস্পরিক আলিঙ্গনের কারণে মেলামেশার কারণে স্পর্শের কারণে তাদের যৌন কোনো সমস্যা যদি থাকে এগুলো সহ শরীরের অনেক রোগ শুধু স্বামী স্ত্রীর মিলনের কারণে সেগুলো শেষ হয়ে যায় তাদের গবেষণা আমরা বলছি না এটা বাস্তবতার কতটুকু কিন্তু ইসলাম ঈশ্বরীয় এটা চমৎকার একটা দিক যে ইসলামী শরিয়া আমাদের জন্যে যে বিধানগুলো রেখেছেন সেগুলোর বিনিময় তো আমরা আখেরাতে পাবই দুনিয়াতেও দুনিয়াবি উপকারিতা এটা আমরা বিভিন্ন আমল থেকে টের পাই দুনিয়াবী উপকারিতা কিন্তু অবৈধ সম্পর্কের যখন কোনো ছেলে মেয়ে একসাথে হয় স্পর্শ হয় শরীরে তখন তাদের গবেষণায় যে তার শরীরের রোগ জীবাণু ছড়ানো যে কোষগুলো সেগুলো সক্রিয় হয়ে যায় তখন স্বামীর শরীরের জীবাণুগুলো স্ত্রীর চলে যায়। নয়। স্ত্রীর স্বামীর মধ্যে আসে স্বামীরটা স্ত্রীর মধ্যে চলে যায় এটা প্রতিরোধের ফেসারা কাজেই অনেক অনেক নিয়ে আমর থেকে আমি আপনি বঞ্চিত হব মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে সেটা কোনটা যে আমার তো সামর্থ্য নাই মা বাবা বোন এখনও অনুপযুক্ত বোনের জায়গায় বোন আমরা সবসময় এক টাকা আর একটার সাথে টেনে আনি হজ করতে যাচ্ছেন না কেন আরে মেয়ের এখনো বিয়ে দেই নাই আরে ভাই মেয়েকে বিয়ে দেওয়া এটা এক জিম্মদারি হজ করার এক জিম্মদারি একটার সাথে আরেক আপনি লাগিয়ে কোনোটাই হচ্ছে না কোটাই হয় না না প্রত্যেকটাকে প্রত্যেকটার সময় মতো করা এটা হচ্ছে দিনের তাকাজা যখন যেই জিনিস সামনে আসবে তখন সেই জিনিসকে সামনে নিয়ে আসে এটা দিনের চানি অসুস্থ তোমার মা অসুস্থ তখন দিনের তাকাজা হচ্ছে তাদের হত করা এটা দিনের তাকাজা সৈয়ত আমার কাছে মাঝে মধ্যে বিভিন্ন তাকাজা পেশ করে তখন আমি নিজে নিজের সিদ্ধান্ত না নেওয়া যে আমি এটা করলে মনে হয় বেশি স্বভাব পাবো এক লক্ষ গুণ বেড়ে যায় নাই তা আমি কেন চলে যাচ্ছি মক্কা ছেড়ে এটা দিনের তাকাজা দিন আমাকে এখন এটা করতে বলছে আমি এটাই করতে হবে কোনটার মধ্যে স্বাভাব বেশি কোনটার মধ্যে সবাব কম এটা নির্ণয় করে একটার মধ্যে আমাকে চলে যাওয়া এটা দিনের তাকাজা না কে বন্ধুরা যুবকরা দিনের তাকাজা যখন সামনে আসবে আপনার গুণার মন শুধু গুণার দিকে চলে যায় নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন আলহামদুলিল্লাহ তার ভয় আছে দিনের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এই যুদ্ধের দরকারটা কি আপনার আলহামদুলিল্লাহ আপনি কন্ট্রোল করছেন কিন্তু শুধু শুধু এই যুদ্ধ কেন করতেছেন তার চেয়ে বরং এই জায়গায় যদি আপনি সময়টা কাটান বিবির সাথে আপনার মানসিক প্রশান্তির কারণে আপনি অনেক কাজ আর বেশি করতে পারবেন দুনিয়ার লাইনেও আখ্রাতের লাইনে অ্যাথ হতে শান্তি আসবে যেহেতু মন স্থির দেমাগ স্থির কাজে বরকত আসবে মনোযোগ সহ কাজ করতে পারবেন সব কিছুতেই আপনার একটা সিস্টেমে চলে আসবে আলহামদুলিল্লাহ এটা বিয়ে যারা করেছেন তাদের সাথে শেয়ার করেন খালি যারা করেন নাই তাদের সাথে আলাপ করে আফসোস শেয়ার করেন যারা করেছেন অভিজ্ঞ মানুষ তাদের সাথেও এরকম আলোচনা করেন যে ভাই তোমার শান্তি কিছু শেয়ার কর। আল্লাহ না করুক এমন কোন ভাইয়ের সাথে যেন না পড়ে যে ভাইকে বি কষ্ট দিতেছে তাই হতো আবার ওই ভাইয়ের সাথে আলোচনা করে বিয়ের কথা একদম ভুলে যাবেন বেমন না ওইরকম না আল্লাহ এ বন্ধুরা অসু আমাদেরকে উৎসাহিত করতেছেন যে দারিদ্রতার ছুতা দিয়ে যেন আমরা বিয়েকে দূরে ঠেলে না দিই রসুক সাল আলিয়া আমাদেরকে উৎসাহিত করতেছেন বিয়ে করো বিয়ে করো আমার এক খেলা তো ভাই আমি অনেকদিন আগে আমার আইটি একটা পোস্টও দিয়েছিলাম আমার এক খেলা তো ভাই আমার পরিবারের মধ্যে সবাই আমাকে ছোটো যারা আমার বড়ো তারাও আলহামদুলিল্লাহ মানে মহব্বত করে পরামর্শ চাচ্ছেন ভাই বিয়ে তো করা দরকার বিয়ে করা দরকার কেন বিয়ে করা দরকার বলে আম্মা তো অসুস্থ খালা আপনি জানেন আম্মা অসুস্থ আম্মা খিদমত দরকার বিয়ে করা দরকার বিদেশ থাকতেছে আসার কোন সম্ভাবনা নাই মা বাবার চাপ দিয়ে তাকে বিয়ে করাচ্ছে ছেলেকে বিয়ে করানোর জন্য চাপ দিচ্ছে আমরা আসো দেশে আসো তারপর তারপর বিয়ে করে চলে যাও বউটা আমাদের কাছে থাক আরে ভাই বিয়ে করলেন ছেলেকে বিদেশ থেকে আনিয়ে আর বিয়ে করার পর ছেলেকে আবার বিদেশ পাঠিয়ে দিলেন বউটা আনলেন কার জন্যে কার জন্যে বউ এটা আমাদের সমাজের এক ভয়ঙ্কর দিক বউ শাশুড়ির এক পেছনে এই মানসিকতা একটা বড় কাজ করতেছে সেটা হলো বউ মানে আমি বুড়া হয়ে গেছি এখন আমার ঘরের সমস্ত কাজগুলো এই মেয়েটা করবে এই মানসিকতায় আমরা বিয়ে করাচ্ছি করছি বিদেশ থেকে আসলো ছেলে বিয়ে করে এক দুই দিন থেকে বা মাসখানিক থেকে ওই বউটাকে রেখে সে আবার চলে গেল এখন এই দুইটা মানুষ দুই জায়গায় বহু রকমের গুণার সুরত তাদের জন্যে আরও সহজ হয় এবং হয়েও যাচ্ছে করেও যাচ্ছে নাজরুল্লাহ জানি খবরদার আল্লাহ রসতে বলি এইরকম চিন্তাজনক কারও কাছে না আসে যে বিয়ে করে বউ রেখে দূরে থাকে না তাইলে বিয়ে করব না পরে আমার রসুলের থেকে আমার জন্য সল্ল্লা সাল্লাম আমার জন্যে যে নির্দেশনা তোমার যদি সামর্থ্য না থাকে এটা একটা বিষয় বউকে কাছে রাখা এটাও সামর্থ্যের একটা অংশ যদি না থাকে বিয়ে করবো না রসুল দ্বিতীয় পথ আমাকে বাতিল দিয়েছেন তুমি রোজা রাখো তুমি রোজা রাখো রোজা রাখলেও ওই চোখের যে হেফাজতের যে ব্যবস্থা যেহেতু ওই সময় ইচ্ছাটা কম থাকবে সেজন্যে তখনও নিজেকে মাহফুজ রাখা হেফাজতে রাখা গুঁড়া থেকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা হয় সুযোগ হয় আমরা সেই সুযোগ সেই দ্বিতীয় স্টেপ যেটা রসুল আমাদেরকে সুযোগ দিয়েছেন সেটা করবো ইনশাল্লাহ তাও এমনটি যেন না হয় বিয়ে করে বউকে রেখে দূরে সরে যাওয়া এটা দুজন মানুষের জন্যে বড় কষ্টের এবং গুনাহের বড় মাধ্যম হয়ে যায় এই বিষয়গুলো আমরা দেখেছি সমাজে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমাদেরকে সে তৌফিক থেকে আমাদের দোয়া যেন বিয়ের পর বউকে সাথে জীবন জীবনযাপন করতে পারে এটাও রব আিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামক যে পরিবারকে সাথে নিয়ে থাকা এটাও রবের একটা নিয়ামত এই নিয়ামতে আমরা ধন্য ধন্যাস তৌফিক দান করেন যে কথা বলছিলাম বিয়েকে আমরা কঠিন করে ফেলতেছি বিয়েকে কঠিন করে ফেলতেছি কেন যে বিয়ের মধ্যে আমার একটা লিস্ট তো তৈরি করে কাকে কাকে দাওয়া দিতে হবে বন্ধু সার্কেল সহপাটি সার্কেল অথবা সহকর্মী সার্কেল পরিবার প্রতিবেশী এক বিয়েতে আমি গিয়েছি মেয়ের বাবা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন এনে হচ্ছেন আমার উমক উমুককে তার থেকে সবসময় মাছ খাই বাজারের মাছ খায় যে লোক সবসময় যার থেকে সেও বিয়েতে দাওয়াত হয়েছে এই এ থেকে আমি সবাই খাই চাল জাল সবাই আমার পরিচয় করিয়ে দিচ্ছেন আমি আফসোস যে বিয়ে সমাজে কঠিন কেন হবে না আমার মাথায় বাজারের মাছ আমাকে দাওয়াত দেওয়ার ফিকির আস অথচ এমন ব্যক্তি আসার একজন আসারাহ এমনি তো রসুলের সাহাবিরা সবাই সম্মানী তারপরেও রসুলের খুব কাছের যারা আঙুলের দিক থেকে যারা অনেক আড়া উঁচু যাদেরকে রসুল দুনিয়ায় সুসংবাদ দিয়েছেন জানাতেন এমন একজন মানুষ আব্দুর রহমান তাহলে বুঝে নেওয়া দরকার রসুলের সাথে তার মৃদ্ধতা তার সম্পর্ক কত গভীর ছিল এমন মানুষটা রসুলের দরবারে হাজির রসুল দেখেন জামার মধ্যে কেমন কেমন কালার একটু বলেন কী কী যেন লেগে আছে রসুল বলেন কী খবর এগুলো কি হা রসুলাল্লাহ বিয়ের কাজটা তো সেরেন ভাবুন তো বড় ধরি দাওয়াতেন ছাড়া বিয়ের কাজ কি করেছিলাম বিয়ের মধ্যে সবচেয়ে বড়া বিয়ে সেটাই যেখানে সবচেয়ে খরচকর আমাদের বিয়েগুলো গুলো বরকঠিন কেন হচ্ছে যে খরচের বিরাট ভোজা ছেলের বাবার উপরও মেয়ের বাবার উপরে আমরা জুড়ে আছি মেয়ে হওয়ার সাথে সাথে বলে বাবাকে অন্যরা পরামর্শ দেয় গ্রামে দেখেছি যে পুকুর পারে গাছ লাগাই দেব মেয়ে বড় হবে গাছও বড় হবে বিয়ের সময় কাজে লাগবে চিন্তা করেন মানসিকতা আজিৎ তমশা চলছে ঠিক এই কথা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়া যাচ্ছে বিয়ে কেন কঠিন হবে না কারণ আমার আপনারা সকলের ডেমাগের মধ্যে ঘুরতেছে বিশাল খরচ করতে হবে একটু হাজার হাজার মানুষকে খাওয়াইতে হবে এই করতে হবে ওই করতে হবে অথচ রসুল এখানের সুন্না আছে। ওই জব্দুর রহমান যেটা বলেছেন রসুল ঠিক আছে বিয়ে করেছ ঠিক আউলিম বলো বিষাদ একটু অলিমা করে নিও বলো বিষাদ একটা ছোটো বকরিট উঠিয়ে যদি হয় কোনো রকমে চালায় নেওয়ার করে নিও এটা বোঝার জিনিস ছাগল যখন করতেন বলছেন রসুল ছাগল হ্যাঁ এখন আপনি মনে করতেছেন ছাগল ওরে বাবা ছাগলও তো দাম কম না কিন্তু ওইভাবে যদি চিন্তা করেন যে রসুনের জমানায় সাধারণ মেহমানদারের জন্য ছাগল ছিল সবচেয়ে সহল বচানোয়া ওইভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি ভাই স্বাভাবিক ডেকে কিছু খাওয়াই দিলো চল অলিমার যে সুল না সেটা আদায় হয়ে যাবে এক্ষেত্রে আমরা যেটা করি অলিমা করি কোথায় মেয়ের পক্ষে অলিমা করে কারা এখন তো সব উল্টা হয়ে গেছে আমাদের মুরব্বীরা বলেন আগে চেরার জলাই তো মানুষ চেরা কপি চিনেন না কপি কপির আগুন কোন দিকে আগুন কোন দিকে সময় পাল্টা হয়ে গেছে এখন সময় পাল্টা হয়ে গেছে বলিমা করার কথা বাবার ছেলের বাবার পরিবারের ছেলের পরিবারের প্রচুর বলতেছেন আব্দুর রহমানকে সমস্ত ঝামেলাকার মেয়ের বাবা মেয়ের বাবার এক বড় শিক্ষা পারিপার্শ্বিক এরপর আগত হবে আদর আগে দেখা দেখির একটা প্রসঙ্গ মাস আলাদা বলেছেন আমাদের মূর্তি সাহেব হজুর রসুল করিম সাল্লাম বলেছেন সাহাবিকে মদিনার আনসারি সাহাবি যে দেখে নিও অন্যদিনের মেয়েদের চোখের মধ্যে একটু অনেক সময় সমস্যা থাকে দেখেনিও নিও এই রসুলের এই হুকুমটাকে এখন এত বেশি আমলের মধ্যে নিয়ে আসছে আমরা রসুল বলেছেন দেখে নিও দেখাও এ কথা বলেন নেই দেখেনিও। আর এখন দেখানো আছে পার্থক্যটা বুঝতে হবে রকুল রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দেখে নিও মানে আর আলে আলে প্রথমেও যদি একটু দেখানো যায় মুরব্বীরা দেখায় ওই যে ওই মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে ও ঠিক আছে চলবে আর না হয় বলবে চলবে আর এখন দেখানো মানে একটা বন্ধ ঘরের মধ্যে যদি ভদ্র ফ্যামিলি হয় ভদ্র দিনদার ফ্যামিলি দেখানোর সুরত যুবকরা খুব খেয়াল করা ভদ্র ফ্যামিলি দিনদার তাদের সিস্টেম হচ্ছে একটা রুমের মধ্যে ছেলে মেয়েকে পাঠায় দেয় দেখে ন দেখে ন এটা শোনা এটা শুন না তখন ছেলে মেয়েকে জিজ্ঞেস করে শনিবারে বলতো জি টিভিতে কী দেখায় সে কত আধুনিকা এবং কত সচেতন সে পরীক্ষা করে আলহাম আর মেয়েরাও এত এত উদার হয়ে গেছে এখন ছেলেকে উল্টা প্রশ্ন করে অথচ এক সময় তো ছিল আমাদের এক উস্তাদ তিনি তার বিয়ের গল্প শুনিয়েছেন আমাদেরকে যে আমি বউকে জিজ্ঞেস করছি আগে তো এগুলোই জিজ্ঞেস করতো নামাজ কোনটা কয় রাখা কোন কোন শুরা তুমি জানো এখন যায় জিজ্ঞেস করে সিনেমার কোন কোন প্রোগ্রাম তো হজুর বললে আমি আমার বউকে জিজ্ঞেস করেছি বলো তো ফজরের নামাজ কয় রাখা তো বউ অনেকক্ষণ চুপ থাকে কারণ তার মাথায় মেয়েদের ভালো গুণ গুলোর মধ্যে একটা এটা সতী সাধি তো থাকবে খাওয়া এটাও মেয়েদের ভালো গুণ দুনিয়ার সম্পর্কে অত সচেতন না ভোলা ভালা মানুষ এত চালাক সচেতন হইলে আপনার খবর আছে কিন্তু নয় রকম সহজ সরল মেয়ে দেখে বিয়ে করতে হবে ইনশাআল্লাহ তো হজরত বলতেছেন আমি আমার বউকে জিজ্ঞেস করলাম বলো তো ফজরের নামাজ কয়েরা কাপ ও অনেকক্ষণ চুপ থেকে কতক্ষণ পর মনে হাজার ওহিন হাজির হয়েছে কতক্ষণ পর বলতেছে বারবার তো হজরত বলেন যে তার ওই জবাবে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে বিয়ে করব কারণ একটা দিনদার মেয়ে বিয়ে ফজরের নামাজ কয় রাখাত এটা বলতে পারবে না এটা অসম্ভব সে তার অবস্থায় নাই অস্বাভাবিক হয়ে গেছে তার উপর মারাত্মক বোঝা পড়েছে চাপ পড়েছে আর এই চাপটা তখনই পড়বে সে যখন সহসরের হবে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে বিয়ে করো বলে যে বিয়ের পর যখন স্বাভাবিক অবস্থায় হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে ছয় রাখাত আট রাখাত এই পর্যন্ত বলতে পারতা খুব বেশি বারো কিভাবে কীভাবে বললাম তো বউ আমাকে তখন জবাব দেয় তখন তো স্বাভাবিক হয়ে বউ তখন আমাকে জবাব দেয় আমার জায়গায় আপনি থাকলে বিশ টাকা দিয়ে বলতেন কে বন্ধুরা এইরকম মেয়ে দেখে খুঁজে খুঁজে বের করা খুব শিক্ষিত বড় চাকরি করে বড় বাবার বড় সন্তান এগুলো আনলে কিন্তু আল্লাহ যদি ভালো দেন ভালো আলহামদুলিল্লাহ ইউ আমার কিছু করার নাই আল্লাহ যাকে দুনিয়া আখেরাত সব দিনের আল্লাহ ফজত এরকম বড় ঘরের বড় মেয়ে যদি দিনদার পেয়ে যান কিন্তু স্বাভাবিক হচ্ছে সাধারণ ঘরের দিনদার ফ্যামিলির পূর্বপুরুষ দেখে নিয়েন হঠাৎ দিনদার হয়ে গেছে এরকমও একটু মুশকিল দেখে নিয়ান রসুল তো বলেছেন বহু রকম কিছু দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় জামা আলীহা ওই হাসিহা ওরি মা আলীহা ওরই দিন তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার সম্পদ দেখে তার দিন ধর্ম দেখে রসুল উম্মতের কত রক্ষায় কাহিতাকাঙ্ক্ষী রসুল বলতেছেন ও আমার উম্মত তুমি শান্তি পাবা আখ রাতের জন্যে তোমার যে সুন্দর ঘর তৈরি হবে সেখানে তুমি প্রধান কেউ বিয়ে করে আলহামদুলিল্লাহ সে কোনোদিন ঠকতে পারে না ঠকবে না ইনশাল্লাহ তো এই দেখাদেখির মাছ আগে গিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয় সামাজিক কালচার বজায় রাখতে গিয়ে আমরা শরীয় ভুলে যাই যুবক এটা তো একজন যুবক ইমানদারের জন্য চ্যালেঞ্জ সমাজ আমাকে কি বলল সমাজকে চেঞ্জ করাই আমার চ্যালেঞ্জ সমাজের গেরা করে আমি পরিবর্তিত হয়ে যাবো তাইলে আমি আর যুবক কি হইলাম আমি বউ চালাবো কেমনি আমি তো সমাজকে পাল্টাইতে পারি নাই তো বউকে পাল্টাবো কেমনি সমাজ পাল্টাতে হবে এটা যুবকদের চ্যালেঞ্জ হওয়া উচিত যে আমি সমাজকে চেঞ্জ করবো ইনশাআল্লাহ সমাজের সমস্ত কুসংস্কার সমস্ত বেদা এগুলোকে শেষ করার জন্য যুবকদের আগে আগে আসতে হবে সাধারণ তাহলে বিয়ের এই ম্যাজিলগুলোতে আমাদের প্রচণ্ড রকমের গুণার কাজগুলো হয় অনেক গুণার কাজ এই দেখা দেখাদেখির পর্যায়ে গিয়ে বললাম যেগুলো হচ্ছে তারপর যখন কথা ফিক্সড হয়ে গেল যে ঠিক আছে বিয়ে হবে এখন কি এখন ছেলে মেয়ে একটা আংটি পরাইয়া দিবে মেয়ে ছেলেকে একটা আংটি পরাইয়া দিবে সোনার আংটি আলু হাজি সৌদি আরবের আমার এক হজের সঙ্গী আমাকে বারবার বলতেছিলেন হুজুর আমার একটা আংটি কিনে দেন কার জন্য একজনকে দিব কে আমার এক ভাগ্নি জামাই আমি বললাম যে ভাগনি জামাই পুরুষকে আংটি দেবেন ভাই দিতে হবে চলেন তো দোকানে গেছি জিজ্ঞেস করলাম যে খাওয়াতাম লিরাজুল ওই দোকানদার হাসতে হাসতে শেষ পুরুষের জন্য সামনের আংটি কেমন করতে অথচ আমাদের সমাজে জামাইকে প্রথমে আংটি না পড়াইলে তো শেষ সমাজ গেল সব গেল খবরদার এই সমস্ত আংটি মেয়ের হাত ধরে পড়বেন না আর ওই মেয়েকে আংটি পড়াইতে না এই সমস্ত কোন এঙ্গেজমেন্টের কোন বিষয় নেই আপনি কি বায়না দিচ্ছেন বায়না ও মূর্খ জাহেল জাতি রসুল সাল্লাম যখন বলেছেন জগতে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ করেছেন তার থেকে কিছু ফায়ের মধ্যে সবচেয়ে সম্পদ সবচেয়ে মেয়ে বাস ওই সমস্ত মুক্তমোনারা এখন চেচায় উঠছে মোহাম্মদ সাল্লাম কত বড় অপদার্থ তারা এই সমস্ত কথাগুলো বলেছে নবী মেয়েকে সম্পদ বলছেন মাল বলে মেয়ে বলে মাল সম্পদ আরে রসুল বলেছেন মাতা আমার থেকে উপকৃত হওয়া যায় রসুল তা বলেছেন যখন তাদের লাগে আর তোমরা যখন ওই আংটি পরাইয়া তাকে করো মান সম্পদ বানাইয়া দাও তখন সমস্যা হয় তামাশা এটা দিন সরি এই সমস্ত এঙ্গেজমেন্টের কোন প্রোগ্রামে আমরা হয় একদম হবে নয় শেষ এখন তো হয়ে গেছে এখন সে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে থাকে তাদের জন্য দরজা খুলে যায় তারা গোপনে দেখা করে সাক্ষাৎ করে মেলামেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে বাগানে ঘুরে পার্কে ঘুরে পারিবারিকভাবে যে বাধা ছিল সেই বাধাটা উঠে এখন সমাজ মনে করে সমস্যা নাই দুদিন পরে তো বিয়ে হবে দিন পরে বিয়ে হলে বিয়ের পর্যন্ত এক পবিত্র সে সুযোগ এই পবিত্র সম্পর্কটার শুরুটা যখন নাপাকির মাধ্যমে অপবিত্রতার মাধ্যমে হারাম কাজের মাধ্যমে তুমি শুরু করলা তুমি কি করে ওই পবিত্র সম্পর্কের মধ্যে শান্তির আশা কর যার করাটাই গলত কি করে আশা করো এটা অসম্ভব এই জন্য এই সমস্ত এঙ্গেজমেন্টের প্রোগ্রামগুলো থেকে অন্তত দিনদার যারা আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তালা এরপর গায়ে হলুদের প্রশ্ন আসে মেয়েকে গায়ে হলুদ দিয়া নতুন করে তাকে রূপ সাজাইতে হবে নাকি কি বিষয় কেন দিব ওটা এটা তো যাই মেয়েরা দিবে যদি দিতে হয় মেয়েরা তাকে সাজাবে যা ইচ্ছা তা করবে যা করবে মেয়েরা করবে আপনি গেলে তারাই টুকরির মধ্যে খাচার মধ্যে সাজাই দেয় কত বড় ফেত না একটা আলাদা একটা প্রোগ্রাম হয়ে গেছে তো দিনের মধ্যে যদি আলাদা প্রোগ্রাম আপনি তৈরি করেন আর আইটনকে যদি বিয়ে অংশ মনে করেন তাহলে হবে নতুন করে আরেকটা শয়তাকি এক তো সামাজিক সংস্কার তখন এটা সামাজিক কুসংস্কার থাকবে না এটা বিধা হয়ে যাবে তরিকা পদ্ধতি শিহাবের পদ্ধতি যে তারা এবাদত করে গুনের মাধ্যমে যখন তা মধ্যে হজে আসমাত নতুন করে সংযোজন করার যে সিদ্ধান্ত হলো। পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত হইল ভেঙে গেছিল তখন তারা সবাই মিলে পরামর্শ করছে কাবা নির্মাণ করবে তখন পান নাই সংস্কার করবে সিদ্ধান্ত হলো কি এই এই বিষয়গুলো এখন আমাদের মধ্যে প্রচলিত কি সিদ্ধান্ত হইলো যেই কাপড় পরে আমরা মদ খাই যেই কাপড় পরে জেনা করি কাবার মতো এত পবিত্র ঘর আমরা সংস্কার করব এই নাপাক কাপড় পরে করা যাবে না সবাই কাপড় খুলে ফেলে করে। দাম সিস্টেমটা চিন্তা করে এক হফাজত করবে তারা সিস্টেমটা কি করছে সবাই উলঙ্গ হয়ে যাবে হঠাৎ আল্লাহ হেফাজত করছেন আল্লাহামদেরকে নবুতের আগেও সহাবিরোধী কাছ থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন রাখার জন্য সারা জিন্দিক যেন কেউ বলতে না পারে ও হাজার বছর বিরাল ইঁদুর মাইরা হস করে তুমি আল্লাহ হয়ে গেছো আর এতদিন গুনা করে এখন নবুয় দাবি করে এখন তুমি সুফি সেজেছ এটা যেন কোনোদিন কোন বান্ধার নবীর দিকে ইঙ্গিত করতে না পারে অথবা তারা সেই শিশুবেলা থেকেই তার নবীদেরকে আমি আলিম সাল্লা সাল্লামদের নানা রকমের গুন থেকে কোন গুনা আল্লাহ তালা করতে দেন নাই হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা ওই ওই সমস্ত সামাজিক কৃষ্টি কালচার এগুলো থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে ইনশাল্লাহ এগুলো সমাজ থেকে উঠাইতে হবে উপরাইতে হবে নিজের বেলায়ও অন্যের বেলায়ও বলতে হবে যেগুলো কেন করবো আমরা বিয়ে একটা বরকত রসুলের একটা সুন্না এই সুন্নাকে গুনার মাধ্যমে আমি এটা গুনার কাজ বানাইতে এটা আমার জান্নাতের কারণ হইতে পারে আমার আখারাতের মুক্তির কারণ হইতে পারে আমার অনাগত ভবিষ্যৎ যারা আসছে আমার সন্তান ন্যাক সন্তানের কারণ হইতে পারে অম্মত বারানোর রসুলের যে আকাঙ্ক্ষা অহম্মতের কাছে তাজাবজুল যে সমস্ত মেয়েরা স্বামীদেরকে মহাপত করে যে সমস্ত মেয়েদের সন্তান বেশি হয় পারিবারিক অনেক অনেক পরিবার আছে এমন ওইরকম মেয়েদেরকে বিয়ে করার জন্য রসুল উৎসাহ দিয়েছেন কে দিন বেশি উন্নতের ফখর করবেন রসুল তো যেখানে রসুলের এই ইচ্ছা সেখানে আমি নেককার বান্দা প্রোডাকশন দেবো এটাই তো স্বাভাবিক বিয়ে মূল উদ্দেশ্য অন্যতম উদ্দেশ্য তো এটাই তো আমার এই উদ্দেশ্য যদি থাকে তাইলে আমার এই জন্য যেন মত হয় সাল্লাহ এঙ্গেজমেন্ট ওই হলুদ গায়ে হলুদ মেয়ের পক্ষের কিছু মেয়েরা আসবে দুলাবাই হবু দুলাবাইকে গায়ে হলুদ পড়াবে আমরা আমাদের এই খুব আফসোসের সাথে বলতে। যে দুজন মানুষের বৈধ সম্পর্ক গড়ে দেওয়ার জন্যে শত শত অবৈধ কুকর্ম এবং অবৈধ সম্পর্ক নতুন করে তৈরি হয় বর্তমান সমাজে এই বিয়ের গুলাতে নতুন করে প্রেমিক প্রেমিকা নতুন করে তৈরি হয় দুই পক্ষের যুবতী উত্তি যুবক যুবতীরা আসে আইন হয় কারো এই হয় সেই হয় আলাপচারিতায় আস্তে আস্তে সম্পর্ক তৈরি হয় সেজন্য আমাদের এই আকদের মজলিস এবং অরিমার মজলিস ছাড়া আর কোনো মজলিস না যত মজলিস বাড়বে ঝামেলাও বাড়বে যত ঝামেলা বাড়বে তত বরকত কমতে থাকবে ঝামেলা বাড়বে খরচ বাড়বে না ঘরো বাঁধলে তো বরকত করেন তো রসুল বলেছেন এরপর আমরা শ্বশুরবাড়িতে যাব ওই যে কমিউনিটি সেন্টার যেটা এখন হয় প্রোগ্রাম যে সমস্ত ইয়েগুলোতে হয় সেখানে তো আরেক আজিব কাহিনী হয় আমি তো বলি আজিব তোমার সেখানে গেট ধরে দাঁড়ায় আসে জামাইবাবু আসবেন আশ্চর্য ওই যে মাথার মধ্যে শুরুতে একটা জিনিস ঢুকিয়ে নিয়েছি যে বিয়ে এটা একটা সামাজিকতা সামাজিকভাবে যুবক দুজন মানুষকে বৈধতা দেওয়ার একটা প্রক্রিয়া ওই যে মাথার মধ্যে ঢুকেছে ওইটাই চলতেছে এখন সামাজিক যত প্রক্রিয়া আছে সব আমি এটার মধ্যে প্রয়োগ করি কিন্তু শুরুতেই যদি আমার মাথার মধ্যে ওইটা ঢুকিয়ে যেতে পারতাম আর নিকা সুনি এটা সুননা এটা অংশ শুরুতেই যদি আমি ওই জিনিস ঢুকিয়ে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি চিন্তা করতাম যে কোনো আঙুল যেন সুন্না হেলাপ না হয় শরীর বিরোধী না হয় কারণ আমি এভাদত করতে চাইতেছি নামাজ পড়তে গেলে যারা প্যান্ট সাধারণত টাকুর নিচে পড়ে আমি বলি এটা এটা মনে হয় যেন নামাজের ফরজ এটা মনে হয় যেন নামাজের ফরজ যে নামাজে আসলে ওপরে প্যান্ট বটতে থাকি তাই না তারপরেও বলি যে এই যে একটা মানসিকতা তার যে অন্তত নামাজের মুহূর্তে আমি যেন গুণাগার হয়ে আল্লাহর সঙ্গে না দাঁড়িয়ে এই একটা মানসিকতাও কম নয় কিন্তু আমরা এটাকে উৎসাহ দিই না যে কিন্তু পুরুষের ফরজ তার মানে কি আপনি নামাজ দাঁড়াইলে পুরুষ নামাজের বাইরে গেলে মহিলা এরকম নাকি ঘটনা না এরকম না নামাজ অবস্থায়ও একজন যুবক চিন্তা করে আমি যেন গুণ অবস্থায় না থাকি কেন নামাজকে সে অবাদত মনে করতেছে যদি তুমি বিয়েকে অবাদত মনে করো আচ্ছা বলো তো ইমামের সাথে নামাজে দাঁড়াইয়া আর কানের মধ্যে হেডফোন ইয়ারফোন ঢোকায় দিয়া পকেটের মধ্যে মোবাইল হিন্দি গান লাগাই দিয়া নামাজে কেউ দাঁড়াইছে সিন্দিগিটা শুনছে এমন কোন পাবলিক আছে নাকি জিন্দিগি তো শুনছেন যে নামাজে আর ইয়ারফোন লাগাইয়া সে গান শোনা ইমাম শেখের ক্যারাত শুনে আর পড়ুক আর না পড়ুক সেটা তো ভিন্ন কথা শুনে এইরকম কোন নামাজ এবাদত সে ভাবতেছে নামাজ এবাদত এবাদতের সময় গুনা করলে চলে নাকি আর বিয়ের সময় ওই ওই জায়গায় একটা সাউন্ড বক্স এই জায়গায় একটা চারুদিকে সাউন্ড বক্স লাগায় উঁচু আওয়াজে গান দেয়া আর গান চলতেছে বিউটি পার্লারে কেন যে আমাকে বিয়ের জন্য সাজ তৈরি করে দেবে রাতের বিয়ের সাজ একরকম দিনের বিয়ের সাজ একরকম রাতের বিয়ে একদম জমকার সাজ সে করবে এটা তাদের সিস্টেম লাহাল তুমি সেখানে বিয়েতে যাচ্ছ না শরীর প্রদর্শনীতে যাচ্ছ ভাই কোথায় যাচ্ছ তুমি কেন করতেছো করার কারণ হচ্ছে না ঢুকার সময় জামাইবাবু বাধাগ্রস্ত হচ্ছে কাদের দ্বারা হুশালী যারা আছে তারা এখন এত বেহায়া হয়ে গেছে মানুষ শুধু শালিরা এখন আর ধরে না এখন নব্বীরা পর্যন্ত এসে অংশগ্রহণ এত বেহায় হয়ে গেছে যাকে শাশুড়ি রাখবে খালা শাশুড়ি হোক চাচি শাশুড়ি হোক পশু শাশুড়ি হোক এইরকম মুরব্বী টাইপের যারা একটু বয়স্ক মাত্র বিয়ে হয়েছে যে সন্তানের মা এই এইরকম মেয়েরা পর্যন্ত এখন দেখি গেটে দাঁড়ায় যায় আজিম তামাশা আজকের প্রধান ব্যক্তি হচ্ছেন জামাইবাবু এই মজলিসের প্রধান ব্যক্তি হচ্ছেন জামাইবাবু তো জামাইবাবু ঢুকার সময় যদি গেট ধরতে হয় তাহলে সামনে থেকে আর ফতিম জন্য এরকম একটা গেট ধরলে কেমন কারণ জুমার মধ্যে হতিব সাহেব হচ্ছেন মেন বিশ্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নামাজের মধ্যে ইমাম সাহেব হচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো মসজিদের গেটের মধ্যে এইরকম ওলঙ্গ মেয়েরা কেন দাঁড়ায় না টাকার জন্য টাকা দিয়ে যান মসজিদে নামাজ পড়াই কেন দাঁড়ায় না দাঁড়ায় না এই যে ওইটাকে অবাদত মনে করতেছে যে এখানে ওলঙ্গ মেয়েরা যেতে পারে আর বিয়ে কে অবাদত মনে করতেছে না সেই জন্য সে ওখানে দাঁড়ায় যেতেছে আগে আমার সমাজের মধ্যে এই প্রবণতা এই মানসিকতা তৈরি করতে হবে যে বিয়ে কিন্তু এটা অ্যাবাত এই জিনিস আগে বাস্তবায়ন করতে হবে মানুষের মধ্যে ঢুকাইতে হবে তারপর দেখবেন অটোমেটিক সবকিছুই শুননা মতো হওয়ার দিকে যাব বিয়ের আগুলো মেঝলি সে মসজিদে হয়ে ভালো হয় রসুল বলেছেন আল বিয়ের এলান করো এলান করো আর মসজিদের মধ্যে আছে আলু ফিল মসজিদের মধ্যে এগুলো করো তো মসজিদের মধ্যে আদুলো হয় এখন দিন ধাররা মসজিদের মধ্যে আদুলো করে ইমাম সাহেব বিয়ে পড়া ছেড়ে দেন যে এবার ইচ্ছা করো যায় বিয়েটা হয়ে গেল মসজিদে এরকমই হয় এখন দেখি কোন কোনো কোন কোনো মজলিসে যায় এত বিব্রত হই বিব্রত হই বিয়ে পড়াইতে নিয়ে যান মসজিদের থেকে মহাব্বর বহু আগে বলে রাখছেন বধুত আমার বাচ্চার বিয়েটা কিন্তু আপনি পড়াইবেন রে ভাই এত যখন আস এত যখন তোমার আকাঙ্ক্ষা ইমাম সাহেব খতিবকে দিয়ে বিয়ে পড়াইবা তো ওই মজলিসটা ওই ইমাম সাহেবের যাওয়ার মতো পরিবেশ তৈরি করো কেন में तुम्हार रसुल तुम्हारे तुम्हार तुम्हार जाएगा तुम्हार तो मजलिसर मध्य विजलिसगल है तो रसुल्लादी और गायब जानतना क्योंकि रसुलर अंदाजा আবহাওয়া আল্লাহর মাধ্যমে অনেক কিছু জানাইতেন আন্দাজও করতে পারতেন গোসুল অনেক কিছু মেধাবী যারা আমরা যারা আছি আমরাও তো অনেক কিছু আন্দাজ করতে পারি তো নবীদের মেধা তো সবচেয়ে বেশি আল্লাহ তারা ওইভাবে দিয়ে পাঠিয়েছেন তো নবীদের আন্দাজটাও আরো লম্বা অনেক দূর পর্যন্ত পৌঁছে সেই পনেরোশো বছর পর হাজার বছর পর কি হতে পারে নিশ্চিত হবে তো রসুল জানতেন যে মসজিদের মধ্যে বিয়ে হইলেও কিছু হাঙ্গামা হইতে পারে এটাও খেয়াল রাখা এই জন্য রসুল বলেছেন এরপরে অহিংসাতি অহিংসাত ইয়াকুমো হিসা ছিল সোয়াক বাজারের সুরগুল যেন মসজিদে নয় এটা প্রত্যেকে আমরা দেখি আমাদের দিগার ভাইরা মসজিদের মধ্যে খুরমা ছিটায় খুরমা আমি এটা খুব বলি খুরমা ছিটায় সাহাবেক গ্রামের সময় ছিটানো হয়েছে ভাই ওই পরিবেশ মস্তি শফি রহমতুল্লাহ আরে খুব বলতেন সমাজকে খুব ভালোভাবে তারা চিনেছিলেন এই জন্য সমাজের এই বিষয়গুলো তারা তুলে আনতেন বলতেন যে ভাই সূন্যদ যেন কখনো এমন জায়গায় তুমি সুন্নত যেটা অত্যমানত্যমের সূন্নত জরুরি না ওয়াজিব না এই জায়গায় সুন্নত চিন্তা করতে যায় আর সুনকে কিন্তু তুমি অপদস্থ করবে সুন্নদকে অপদস্থ করা যাবে না এমন এক সুন্নত আমি মসজিদের মধ্যে জারি করতে গেলাম যে একজনের নাক ফাটাইলাম একজনের মুখ ফাটাইলাম চোখ আজিব মুরব্বিদেরকে আমি দেখেছি এক মুরব্বীর মুখের মধ্যে আট দোষটা পড়ছে বেচারা খুরমা খুরমা খাবে না মুখ ধরবে করুন অবস্থা বেথা পাইছি আমি বললাম ভাই এটা সুন্নত জারি করতেছে না ভাই এমন কিছু না করা যে সুন্নতকেই মানুষ উপহ্রাস করে আমরা যে সমস্ত ভাইয়েরা প্রসঙ্গক্রমে কথাগুলো বলা এগুলো এডিট করে কেটে নিতে হবে মা সুমদ ভাই অনেক ভাই স্ক্রিন যার পর উলুক নিয়ে হাঁটাহাঁটি করেন তো বলি যে আসলে মূল তো হচ্ছে পবিত্রতা অর্জন করা সেটা অর্জন করার কারণ মাধ্যম যা আছে আপনি অ্যাপ্লাই করেন কিন্তু এটাকে সুন্নত বানাইয়া কে মানুষের সামনে উপহাসের বিষয় বানাইয়া মানুষ যেন অনেক জায়গায় বাইতুল খালা হলা হয় নির্জন বাড়ি নির্জন বাড়ি নির্জন বাড়ি ভাই এই বাথরুম নাম কেন করছে যে আরবের মানুষরা এটা তাদের সিস্টেমেই ছিল বাথরুমের কাজগুলো সারতেন তারা গিয়া। রসুলো নির্জনী গিয়ে সারতেন সাহাবে কারণ আড়াল হয়ে দাঁড়াইতেন অথবা পাহাড় পাথর গাছ এগুলো আড়ালে গিয়ে দাঁড়াইতেন বসতেন কেন করতেন যে মানুষ যেন আমার এই অবস্থাটা না দেখে সেই রসুলের নামে সুনদ জারি করা সবার সামনে হাঁটাহাটি দৌড়াদৌড়ি এগুলো আমাদের কাছে দৃষ্টিকোট মনে হয় এই জন্য আমরা বলি ঠিক আছে আপনার সমস্যা থাকলে আপনি গলুক ব্যবহার করেন আপনি ওই জায়গাতে একটু দাঁড়ায় থাকেন অথবা বাথরুমের ভিতরে ঢুকে সেটা ইউজ করেন যাই চা তাই করেন কিন্তু ওই দূরে গিয়া হাইটা আবার কি কি করে সব এই পাশ থেকে ওই পাশে এই পাশ থেকে ওই পাশে ভাই সুন্নদ যেন মানুষের কাছে হাসির পাত্র না এটা খেয়াল রাখতে হবে তো ওই খেজুর ছিটাইতে গিয়া ইন আল্লাহ ঘুরন নিয়েই তো যাবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখেন কাজী সাহেবের বিল তো ঠিকই দেন কত টাকা লাগে হিসাব করে দেয় এখানে কিন্তু কাজী সাহেবরা অনেক কিছু করবে লাগবে দশ টাকা কাজী সাহেব আদায় করবে টাকা খুব খেয়াল রাখা কিন্তু ইমাম সাহেবের বিলটাও কিন্তু দিয়ে এসেছেন কাজী সাহেবের বিল তো দেন ইমাম সাহেব যে বিয়ে পড়ায় তাকে তো দেন না হা দিয়ে একটা দিয়ে আসবেন ইনশাল্লাহ দোয়া এগুলো আবার আপনি আমার ভাইদের সাথে বিয়ে করে নাই তো এমনি তো মনে কষ্ট একটু যদি আনন্দ দিয়ে সেই কষ্টটা একটু লাঘব করা যায় না কি বলে করে দিই ইনশাল্লাহ সুলান আল্লাহ কী বলতেছিলাম ওই যে যে বিষয় থেকে এই পর্যন্ত আসছে কথাগুলো ইন্দো আমার দিকে আঁকবার রাখা এই সর্বুনা যত কম গর্বর তত বেশি নানা রকমের সিস্টেমের গেরা করে পরে আমি বিয়েকে যেন কঠিন না বানায় ফেলি এটা একটা সহজভাবে করে সাহাবা সাহাবাহরাম করেছেন রসুল গ্রিম সাল্লি সাল্লাম করেছেন রসুলের নিজে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন সেখানে রসুল যে সমস্ত মহান নির্ধারণ করেছেন সেগুলো মুফতি সাহেব বলেছেন সেই সম্পর্কে আমরা জেনে নিব আরো মুফতি সাহেবের কাছ থেকে মুফতি সাহেবদের কাছ থেকে এগুলো জানা আর বিয়ের মজলিসগুলো যেন সহজভাবে হয় বিয়ের মজলিসগুলো যেন গুণামুক্ত হয় খাওয়া দাওয়ার মজলিসগুলো যেন মেয়েদের আলাদা পুরুষদের আলাদা মেয়েদের আলাদা পুরুষদের আলাদা করে আবার সেখানে ওই মেসিয়ার বলে নাকি হোটেলে কি বলে পরিবেশক পরিবেশক পরিবেশক হয়েছে আপনি হয়ে যায় আমাদের আতিক সাহেব একদিন এক স্ট্যাটাস দিয়েছিলেন দেখেছিলাম সুন্দর যে তুমি পাশে এক মেয়ে গ্যারের মধ্যে দাঁড়ানো তো তুমি তাকে বসতে দিলে অনুগ্রহ করে উঠে গেল মুন্সী দেখছো অবস্থা সম্মান দেখায় সিট ছেড়ে দিয়া সে কিন্তু জাগা ছাড়ে না দাঁড়ায় মেসে যায় এটা পর্দা না এটা দিনদারি না এটা সরি হত না তুমি সরে যাও তো মেয়েদের আলাদা ছেলেদের আলাদা এই ব্যবস্থা করে আপনি আবার মেয়েদের কাছে সেখানে পরিবেশনার ব্যবস্থায়ও থাকবে মেয়েরা যদি থাকে মেয়েরাই থাকবে পুরুষরা পুরুষদের মেয়েরা মেয়েদের এইরকম আলাদা ব্যবস্থাপনা যদি কোনো সেন্টারে থাকে সেই সেন্টারেই ভাড়া করা না পারলে বা কিসের সেন্টারে চাবায় কারণ কোন সেন্টারে বিয়ে করেছে কোন সেন্টারে নিজের ঘরে আপন জন যারা একান্ত কাছে তাদেরকে তা আবাদ করে খাওয়াই দেওয়া শেষ মেয়ের বাড়িতে আত্ম করে চলে আসা এরপর আমাদের সমাজে একটা অন্যতম খারাপ দিক আছে এটা বললে অনেকের সমস্যা মনে হয় সেটা হচ্ছে অনেকে ভয়ে বিয়ে দাওয়াতে যায় না এটা একটা কৌল আছে এরকম যে বিয়ে দাওয়াতগুলো খুব খারাপ দাওয়াত আছে ধনীরা পায় বেশিরভাগ গরিবরা ওই দাওয়াত পায় না আমি দাওয়াত দেওয়ার সময় চিন্তা করি যে তার থেকে কত টাকা আসতে পারে খরচও বেত কয়েকজন খাবে পুরো পরিবারকে দাওয়াত দিলে কত টাকা দিবে আর কত টাকা আসবে আমার খরচ কত এটা এটাও চিন্তা করে মানুষ কাঠ দেয় দামি কাট দেয় ওই কাঠের দিকে তাকাইলে হুজুরের টুপির দিকে তাকাইলেও তো হাতিয়া বেরা যায় দেখছেন না এরকম চারতালা টুপি বলেন মনবীরা দেখছেন না কারণে এই সমস্ত চারতালা টুপি বইয়েরা জাল হাতিস বলা যায় সহজে মানুষ শোনে এত বড় হুজুর টুপিরা কত এইরকম লম্বা টুপি পরলে টুপি পরলে আসে মন্ত্রী এমপি নিয়ে সমস্ত রকমের কার্ড এরকম মোটা কার্ডও দেখছি তা আমি প্রথম ভাবছিলাম যে এটা বলি আমার জন্য স্পেশাল করা ভিতরে আমার কিছু হাদিয়াটা দিয়ে আসে না খুব যত্ন খুলছি খুলে দেখি ওইটার ভিতরে একটা পাইপের মধ্যে আরেকটা কাগজ পেঁচানো ওটা আস্তে আস্তে খুলতেছি আর ভয় পেয়ে দিয়েছি আমার সাথে কোনো দুষ্টানি আবার না করে ভিতরে ওই যে বাচ্চারা রাবার দিয়ে পয়সা পেঁচায় কাগজের মধ্যে পেঁচাওয়া যায় খোলে হঠাৎ করে ভয় পায় যায় আমি ভাবতেছিলাম ওই রকম কিছু আস্তে আস্তে খুলতেছি আর দেখতেছিস যে কিচ্ছু একদম খালি এইরকম মোটা কাঠ বানায়া আর এইরকম মোটা কাঠ দিয়া যখন একজন ডাবার পায় তখন সে ভাবে হাই রে এই কাঠটার খরচও তো আছে তিনশো টাকা দিব কত খাইলাম কত তখন মুরগির রোস্টের দাম বসায় সে কিমার দাম বসায় এগুলো দেখছি কাছের থেকে আমরা পাশে পয়সা হিসাব করতেছি প্লেটে কত আসবে দুস তো বলে পাঁচশোর না তো পাঁচশোর নিয়েছে কেমনে দেই বলো এই যে শাস্তি একটা মানসিক অশান্তি এটা কেন আসছে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন বলুন আপনি যে উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছেন সে খাইতেও আসছে ওই উদ্দেশ্যে তার খাওয়াটাও বরবাদ হইল আপনার দাওয়াতটাও বরবাদ হইল শ্রম থেকে আসবে শান্তিকর থেকে আসবে বরকত কর থেকে আসবে আপনার প্রত্যেকটা ঠিকিনে প্রত্যেকটা কদমে কদমে আপনি শরীয়ত বিরোধী কাজ করতেছেন তো সেখানে বরকত আসবে কত্থ বরকত তো আপনি উঠে দিচ্ছেন বরকতের সুরত হসুল দেখাইছেন আইসাগু মাহুনা সহজ প্রক্রিয়ায় তুমি বিয়ে করো বরকত আসবে আর আপনি কঠিন বানাইতেছেন একটা পর একটা একটা পর একটা সেখানে নানা রকমের শর্ত জোড়ে দিয়ে আমি আমরা বিয়েকে কঠিন বানিয়ে দিচ্ছি আল্লাহ তালা কঠিন বানান নাই আল্লাহ তালা বরং আরও সহায়তা করছেন তোমার যদি টাকা পয়সা না থাকে বিয়ে করো আমি তোমার নি বানিয়ে আল্লাহ তালা আরও বলতেছেন তো আমরা সেই দিকে না তাকাইয়া আমরা খানি চিন্তা করি কবে ধনী হব কবে ভালো একটা চাকরি হবে তারপর বিয়ে করব ওই চিন্তা আপাতত না আমাদের সরাই আনেন যুবকরা থেকে সরাই দেন তারপর ইনশা আল্লাহ তাহলে একজন নেককার বিবির জন্য আল্লাহর কাছে দুয়া করতে হবে এটা আপনার সন্তানের একটা হক সন্তানকে একটা নেককার বিবি দেওয়া এটা আপনার জন্য বড়ো জিম্ম দায় নসুরি করিম সাল্লাহ আল্লাম বলেছেন না মুরসি বিয়া নাকুম ইসাল্লাহ নামাজের হুকুম করার জন্য বয়স কত হইলে বলে সাত বছর সময় আপনি বাসায় থাকেন না মা থাকেন সহজ তো বাচ্চার বয়স যখন সাত থাকে বাসায় কে থাকে বাচ্চাটা কার কাছে থাকে মার কাছে বাবা তো বাচ্চাকে দেখেই না বলে বাচ্চা কত বড় হয়েছে ভাই যা বড় বাচ্চা কে এত বড় হয় নাকি বাচ্চা এইভাবে না হয় ভাই সকালে আসার সময় দেখি শোয়া রাত্রে যায় দেখি শোয়া তা আমি তো এইভাবেই দেখাবো আমি কিভাবে দেখাবো না তো ওই বাচ্চাকে নামাজ কে শিখাবে বলেন তো দেখে বিয়ে করা এটা আপনার সন্তানের জন্য এক বড় আমানত সম্পদ দেখা যে সমস্ত ছেলেরা বিয়ে করে জেনে রাখেন ওই সমস্ত বিয়ে বর ভা বিয়ে হইতে পারে না আপনি নিয়তে গর্বর আছে রসুল বলতেছেন তুমি দিন দাঁড়িয়ে দেখে বিয়ে কর আর আপনি বিল্ডিং দেখে বিয়ে করতেছেন এরপর যুবক মোহর নির্ধারণের ক্ষেত্রে আমরা বড়ো ধরনের ভুল করি এগুলো খেয়াল রাখা এগুলো আমরা দেখতেছি প্র্যাকটিক্যাল মোহর নির্ধারণের ক্ষেত্রে ওই যে বলে গেলেন দশ লাখ টাকা লাখ টাকা লাখ টাকা বাকি আপনাদের প্রশ্ন আসছে বাকিটার হবে আরে ভাই প্রশ্ন তুমি ঘোড়ায় করে আসছ এই দশ লাখ টাকার মহর ধরতে বলছে কে কে বলছে মহর দশ টাকা ধরা এটা বুঝতে পেয়েছ সামাজিকতা না দিন তুমি শরীয়ত মানতেছ না সমাজ মানতেছ সমাজ মানলে তুমি বিয়ে করার দরকার মোহর একদম কমোনা মেয়ের মোহরের মিছিল হোক মেয়ের আপনজনদের মোহর হোক অথবা রসুল কালাম সাল্লাহ ফাহী আল্লাহ আনহার যে মহর নির্ধারণ করেছেন সেটা হোক হতে পারে রসুল যেটা দিয়েছেন সেটাও হতে পারে এটা মুফতিদের কাছ থেকে আমরা বিয়ে আগে জেনে নেব যে কোনটা কত হয় বর্তমান প্রেক্ষাপটে বর্তমান দামি মূল্যে কোনটা হতে পারে সেটা আমরা দিব মোহরের মধ্যে বাড়াবাড়ি করা আর না দেওয়ার চিন্তা করা এটা একটা জঘন্য অপরাধ আমাদের বেশিরভাগ সমাজে মোহর না দেওয়ার নিয়তি ধার্য করে দিনটা পায় না মাফ করায় নেয় বিয়ে কুফক ওই বিয়ের রাতে গিয়ে মোহর মাফ করায় কত বড় নির্লজ্জ মানুষ কত বড় নির্লজ্জ একটা মেয়ের কাছে মাফ চায় সে সব ছেড়ে দিয়ে চলে আসছে আর লেখানোর সময় যে ভুলটা আমরা করি এটা মেয়ের বাবাও করে আশ্চর্য এই ভুলটা মেয়ের বাবা করে মেয়ের অধিকার নষ্ট করার পেছনে মেয়ের বাবার হাত আছে পরিবারের হাত আছে লেখে কত দশ লাখ টাকা মোহর উঁচুর কত পাঁচ লাখ কী দিয়ে উঁচুর কি দিয়ে করব কি দিয়ে করছে স্বর্ণ দিয়ে ওই যে শাড়ি বাজার সদায় যান সে ব্যাগের মধ্যে লাগে যে ভরে দিয়েছে সব পাঁচ লাখ দাম ধরে দিয়ে দিয়েছে টাকা টাকার মোহরের টাকা টাকার টাকা টাকা স্ত্রীর স্ত্রীর টাকা তার হাতে পৌঁছে তুমি ওই স্ত্রীর টাকা দিয়ে বাজার করে ফেলছ এখনই বাকি জীবন তুমি কি করবা খেয়াল করেন মহরের টাকা হচ্ছে দিয়া বিবির টাকা দিয়ে বাজার করার অধিকার তোমাকে কে দেবে কে বলেছে বিবি বলেছে তোমাকে আমার মোহরের টাকা দিয়ে তুমি আমার গয়না কিনে আনবা বিবি বলেছে আমার মহরের টাকা দিয়া তুমি পাকিস্তানি একটা দামি লোন ফ্রি পিস নিয়ে এবার বিবি বলেছে কার টাকা দিয়ে তুমি বাজার উসুল আর বাকি। আপনি অর্ধেক মেয়েকে জিজ্ঞেস করছেন বিয়ের সময় যেমন মেয়েকে জিজ্ঞেস করা দরকার মেয়ের মোহর সম্পর্কেও মেয়েকে জিজ্ঞেস করা দরকার তোমার মোহর এটা ধার্য হচ্ছে তুমি রাজি কিনা তার মোহর বা বাবা নামে হ্যাঁ মেয়ের বাবা যেহেতু মহর ধার্য করে এই জন্য বাবার জিম্মদারিতে আর্থিক একটা চাপ চলে আসে অটোমেটিক এই জামাই বিয়ের পরে বলে আমার মহরটা এবার দিয়ে দেয় বুঝছেন কিনা কথা ছেলের একটা মহর আছে কিনা হ্যাঁ রসুল বলেছেন মহরুল বাঘ একটা আছে মহরুল বাকি জিনা করে যে সমস্ত মহিলারা তারা জিনার পরিবর্তে যে অর্থটা পায় ওটাতেও কোনো কোনো জায়গায় মহর শব্দটা ব্যাখ্যা বলা হয়েছে তো স্বামী শ্বশুরবাড়ির থেকে যে টাকাটা গ্রহণ করে আমরা বলি যৌতুক এটাও একরকমের মহর নিজের মহরের ক্ষেত্রে যারা গর্বর করে মনে রাখবেন তারা পরবর্তীতে যারা উল্টা মহর দাবি করে বসে এটা যুবক খুব হুশিয়ার শ্বশুর মোহর খাওয়ার মতো মানসিকতা যদি কারো থাকে সে অগ্রিম যেন নিজের ভাগ্যেটা লেখে নেয় যে এই আমার পারিবারিক জীবন অশান্তির হবে নিশ্চিত কেন তুমি মেয়ের বাবাকে জোরপূর্বক তার থেকে কিছু আদায় করলা মেয়ে এটা জানে কিনা না জানাই না হয়েছে মেয়ে জানে কিনা বাবার থেকে আনা হয়েছে টাকাটা তো যেই মেয়ে জানে তার বাবাকে প্রেশার দিয়ে তুমি টাকা এনেছ সে জানে বাবার ওই টাকা ইনকাম করতে কত কষ্ট হয়েছে সে এটা তোমার সাথে আচরণের প্রকাশ করবে তুমি আমার বাবাকে কষ্ট দিছ সে দিল খোয়া আমাকে আপনাকে কিন্তু ভালোবাসবে না বিবির ভালোবাসা পেতে হলে এই সমস্ত চিন্তা মাথার থেকে দূরে সরাই নিতে আমি বলি এগুলো হচ্ছে শ্বশুর বাড়ির ভিক্ষুম শ্বশুর বাড়ির ভিক্ষুম মানুষ ভিক্ষা করে নানা জায়গায় গিয়া কিন্তু যে সমস্ত মানুষ শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা করে এর চেয়ে নিকৃষ্ট অপদস্থ নির্ল্জ যুবক কার্য হইতে পারে মাথা থেকে ইনশাল্লাহ তারা শ্বশুর বাড়ি থেকে কোনো সম্পদ গ্রহণ করার চিন্তা করা এটা একদম মাথা থেকে সরাই দেওয়া হ্যাঁ শ্বশুর যদি তার মেয়েকে হাতিয়ার হিসেবে কিছু দেয় সেটা ভিন্ন কথা এটা না কিছু না কিন্তু জামাই মেয়ের মাধ্যমে অথবা সরাসরি এইরকম কিছু দাবি করা এটা অভদ্রতা এবং কাপড় আমি বলি অবশ্যই শরীয় বিরোধী কাজ। এর থেকে আমাদেরকে বিরতি থাকতে হবে ইনশা আল্লাহ যারা বিয়ে করার নিয়ত করেছি আমাদের নিয়ত থাকবে আল্লাহ তারা যেন আমাকে একটা দিনদার মা হাদিয়া দেয় উপহার দেয় দিনদার মা ন্যামত হিসাবে দান করে কারণ এই দিনদার মা আমার অনাগত নেককার সন্তানের জন্যে ভবিষ্যৎ এটাই স্কুল এটাই আমার মাদ্রাসা আমার সন্তানের এটাই প্রথম প্রতিষ্ঠান এই প্রথম প্রতিষ্ঠান যদি আমি ইয়াহুদিদের প্রতিষ্ঠান একটা আইনে আমার ছেলেকে ভর্তি করাই দিই ওই ইয়াহুদি প্রতিষ্ঠান যেমন আমার সন্তানকে ইহুদি বানাইয়া দিবে ওই নাসারা খ্রিস্টানদের প্রতিষ্ঠান যেমন আমার সন্তানকে খ্রিস্টান বানিয়ে দিতে পারে ঠিক একটা বেদিন মা দিনদার না এমন একটা মাও আমার সন্তানকে বেদিন বানিয়ে দিতে পারে তখন কিন্তু আল্লাহ তা আল্লাহ আমাকে জবাব দিতে হবে আর এই জবাব দিয়েটা খালি সন্তানের বেলায় না ওই যে ব্য দিন বউ আনেছি তার জন্যও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে কী দরকার এই সমস্ত জবাব দেওয়ার ভাই জবাব দেওয়ার দরকার আছে বরং আমার বিবির নাম কি বিবিকে আরবিতে কি বলে বলেন তো হ্যাঁ যাও যাহ যাও জানি তো দুজনকে বলে আরবিতে বিবিকে বলে কি বলে যাও যাহ যাও যেমনি ঝোড়া যাও জমানি জুড়া জুড়া আমরা ইংরেজি আপনি ইংরেজিতে বলবেন লাইফ পার্টনার দিবি আপনার লাইফ পার্টনার জুড়া এই লাইফ পার্টনার যেন আপনার প্রতিপক্ষ না হয় এটা সবসময় খেয়াল রাখে এই লাইফ পার্টনার তার সাথে পরামর্শ করে ইনশাল্লাহ ভবিষ্যৎ চলবে সেটা তো বিয়ের পরের আরেক মাহফিল হবে নববিবাহিতদের জন্য একটা প্রোগ্রাম করতে হবে না তখন ওই সমস্ত লাইফ পার্টনারদের কি হক। হুকুক সামের কি অধিকার স্ত্রীর কি অধিকার সে সম্পর্কে নতুন আর একটা আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করেন আমিন ভাই আল্লাহ তালা দিনদারি দিনের বুজ দান করছেন এটা রব আলমের বহু বড় মেহরবানি এই নিয়ামত যেন আমার থেকে হারাইয়া না যায় শুধু নামাজের মধ্যেই যেন আমি শরীয়তের মাস না খুঁজি শরিয়তের সমস্ত বিধান যেন আমার পুরা জিন্দিগির মধ্যে আমি খুঁজি এটা হচ্ছে একজন প্রকৃত মমিনের কাজ ইমানদারের কাজ হবে প্রত্যেকটা কাজের মধ্যে আমার শরীয়তকে সামনে রাখা আমার প্রত্যেকটা কদম দেওয়ার ক্ষেত্রে আমার শরীয়তকে সামনে রাখা আমি কি কদমটা নিচে ফেললাম না উপরে ফেললাম নিচে ফেললে আমি সুবাহ বলি উপরে ফেললে আল্লাহ আল্লাহ বলি তে হচ্ছে কথা প্রত্যেকটা কদমে কদমে আমি শরীয়তের চিন্তা করবো ইনশা আল্লাহ আমার সারাটা জীবন সহজ এবং শান্তির তো হবে আমার আখরাতের মুক্তির কারণ হয়ে যাবে ইনশা আল্লাহ তা আল্লাহ তালা তৌফিক এত করে শুরুতে একবার ধন্যবাদ দিয়েছি আবার একটা ধন্যবাদ দিয়া দুই ধন্যবাদের মতে প্যাকেট করি আজকের আলোচনা যারা আয়োজন করলেন যারা এসছেন সকলকে মুবারক আছে নাকি তাও নাস্তার আয়োজন আছে নাকি না ব্যবস্থা আছে কার বিয়ে चेदाबाजी चादाबाजी शवशु दीबे भलो कथा दी লোন আচ্ছা আচ্ছা আল্লাহ এটা তো সামাজিক চাপে পড়ে গেছেন তিনি লোনটা হচ্ছে তিনি আশপাশ থেকে মানুষ থেকে ঋণ করেন মেয়েকে দিতে হবে লোন ঋণ ঋণ মানুষ থেকে ঋণ করেন যে মেয়েকে দিতে হবে এটা আমরা দেখেছি আমাদের কাছে গ্রামের থেকে অনেক মানুষ আসেন বিয়ের সময় যে এগুলো এখন চায় না এখন তো এখন অনেক আপডেট একসময় দেখতাম আব্বার কাছে আসতেন গ্রামের মানুষ একটা সিকুফাইফ ঘড়ি লাগবে জামাইয়ের সিকুফাইফ ঘড়ি আর একটা সাইকেল লাগবে এটা আব্বার জিম্মদারিতে পড়ত প্রায়ই দেখতাম গ্রামের থেকে মানুষ আসতেন মাওনা সাহেবের জিম্মদারিতে জামাইয়ের সিকুফাইফ ঘড়িটা আর সাইকেলটা এটা চায়নি তো জামাইয়ের পক্ষ থেকে এখন তো হুন্ডা গাড়ি ফ্ল্যাট এগুলো চায় চাপ নিজের সবচেয়ে বড় উপায় পুরানের কথা বল তার আগে আপনি চিন্তা করেনা আপনি কতটুকু দিনদার একটা বেহিন মেয়ে যদি আপনার ঘরে আসেও আল্লাহ তাকে এমনটা তফিক দিবেন যে তার অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন তো একটা মেয়ে অতীতের সমস্ত গুণা মাফ করে যদি সে আপনার সাথে সংসার করে আপনার সংসার হবে আপনি তো দিনদার আল্লাহ সংসার করতেছেন অন্য মাঝাবের মেয়েকে বিয়ের ক্ষেত্রে শরীয়তের বিধান জ্ঞান ভাই অন্য মাঝাব আবার সে কি নাকি যেখানে আলী কিতাবকে বিয়ে করা জাহেজ যেখানে আলী কিতাবকে বিয়ে করা আসছে। সেখানে আপনি অন্য মাঝহ শেখি বেদিন আলহাম আল্লাহ তবে তবে দেখতে হবে তার ইসলাম হিসাবে তার দিন আছে কি না কারণ শিয়াও তো নিজেকে মুসলমান বলে বেরলবী যারা বিভিন্ন সিরিকে লিপ্ত ও ওই সমস্ত সিরিক যারা করেন স্পষ্ট সিরিক করেন আসলাফদের ইখতলাফ আছে অনেক মাসে আগে বুঝা খুব বুঝা আসলা বড়দের একখতলাফ আছে অনেক মাস আলায় আমাদের বড়োরাই দ্বিমত পোষণ করেছেন একজন আরেকজনের একটা মাস আলাদা নিয়ে সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্তে না পৌঁছে যাই তিনি মুর্শিক বড়রাই তো সিদ্ধান্ত নিতে পারেন নাই যদি মর্শিক হয়েই যেতেন আমাদের বড়োরা তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের নাম নিতেন না তার ভিন্ন মত আকিদা থাকা সত্ত্বেও যে আকিদাগুলো দেখা যায় সেইটার মতো এইরকম আকিদা থাকা সত্ত্বেও বড়োরা যেহেতু তাকে শ্রদ্ধার নজরে দেখেছেন বোঝা গেল তিনি তাকে মুসলমান হিসাবে কমন করেছে হ্যাঁ আমাদের সমাজের স্পষ্ট সিঁড়ি করে ভিড়্মীরা শিয়ারা আর কাদিয়ানি তো মুসলমানের প্রশ্নই আসে না তাদের সাথে আত্মীয়তা করা যায় না মোটামুটি ভিন্ন মাঝ ধ এটা তো খুব মারাত্মক কোনো বিষয় এই প্রশ্নটা আমার কাছে মানে একেবারে খুব বিরক্তিকর লাগতেছে আল্লাহ হেদায়ত মিফ করেন রাগ করেন না যিনি প্রশ্ন করেছেন এমনি বললাম এই এত কঠিন হয় এত কঠিন নয় দিনকে এত কঠিন না নেয় আপোষকে একজনকে আরেকজন থেকে এত দূরে সরাই দিয়ে নাই মাঝধাবের প্রসঙ্গ হয় না মাঝধাবের কথা বললে একজন আরেকজনকে দূরে সরাই দিয়ে না বুকে জরা আনেন বুকে জরা আনেন বুকে জরা আনেন আপনারটা যদি সহি হয় বুকে জড়ার কারণে সে আপনারা গ্রহণ করতেও হয় তারা দিলে আপনার ভাই তো জাহান নামে সে যদি বাতিল হয় কথা সে মাঝাব মানে না কথার কথা আমাদের আয়াদিস ভাইরা আছেন আমাদের মাঝহাবি ভাইরা আছেন আপনি ধরলাম ধরে নিলাম ধরে নিলাম তর্কের তিনি বাতিল তাকে তাড়াইয়া দিলেই সে আপনি বেঁচে গেলেন না সে তাকে সহজ আল্লাতে যাওয়া আপনার তাকে বুকে জড়াই আনেন আপনার মাসলাকে আনার চেষ্টা করেন বুঝাইয়া বকা দিয়ে আনেন তার বড়োদেরকে তাইলে দূরত্ব তৈরি হবে বড়দের প্রতি দুর্বলতা থাকে রসুফলাম বলেছেন তার জীবিত আবন্ধন যারা আছে তাদের কষ্ট হয় যখন মুসলমান হিসেবে যাদেরকে হত্যা করার হুকুম করছিলেন রসুল মির সময় তিনি একজন হত্যা করো একরমা ভেঙে গেছেন ইয়ামানের দিকে ইকরাম বিবি ছিলেন মুসলমান রসুল থেকে একর তোমার জন্য আমি রসুল থেকে নিরাপত্তা এনেছি চলো এখানে অনেক ঘটনা আসে লম্বা একরমা যখন আসতেছিলেন রসুল যখন ওই মাধ্যমে জানছেন একরম আসতেছেন তখন রসুল বলতেছেন একরম আসতেছেন খবরদার তোমরা কিন্তু লাতা সুপু আহু একরমার বাবা আবু সুফিয়ান তাকে কিন্তু গালি দিও না কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে জীবিত জানার কষ্ট পায় তোমার জীবিত ভাইকে তুমি কেন কষ্ট দিবা এই জন্য যে মাসলাকেরই থাকুন না কেন এখানে ভিন্ন মতের কেউ থাকে থাকতে পারে যে যে মাসলাকের থাকেন না কেন আল্লাহর আস্তদেরকে বলি বড়োদেরকে নিয়ে কোনো কঠোর মন্তব্য করবেন তাহলে আপোষের দূরত্ব আরও বেশি ফাটল হবে আপনার মাসাল যদি ফাটল হয় তো আপনার মধ্যে দিনদারি নাই আপনার মাস থাকবে মিলানু মিলানু আমার ভাইকে বকে নিয়ে আমি জান্নাতে যাবো সে জানানো গেলে আমার লাভটাকে না লাভ আছে প্রত্যেকের মাথায় এটা থাকুক আমি হক ঠিক আছে মাল্লাভ আমি হক কিন্তু আমার ভয় ভাই যে না হোক তাকে তারা দেওয়া তাকে আপন বানায় সে সবাই জানাতে যাবো আল্লাহ মেয়েদের দেখার জন্য কি কি কোনো কী কোনো বাধ্যকতা আছে এটা আমার আলোচনায় আসছে মেয়েদের দেখার জন্য বিশেষগুলো নিশ্চিত হয়ে তারপর দেখবে হ্যাঁ চাইলেই কি কোনো মেয়েকে দেখবে নাকি তার ব্যাপারে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ আমি নিচের অংশ করি নাই এখন এটা একটা প্রবণতা হয়ে গেছে একটা মেয়ের সম্মান পাইছে আসতে পারে মেয়ের বাবার কাছে নোটিশ পাঠাবে আমরা অমুক দিন আপনার মেয়েকে দেখতে আসছিস মেয়ের বাবা সব প্রস্তুতি নিয়ে আনে ও ভাই এটা একটা মেয়ের জন্যে খুবই খারাপ দিক যে তাকে কেউ দেখতে এসে বিয়ে হয় নাই এই জন্যে সব আলোচনা নিশ্চিত করে সব কথাবার্তা নিশ্চিত করে খবর যা আছে সব নিয়ে একটা মেয়েকে দেখতে যাবে খামাখায় একটা মেয়েকে দেখতে গিয়ে তার আশপাশ পরিবেশ নষ্ট করে কারণ যখন আশপাশ দেখবে যে একটা ছেলে আসছিল বিয়ে হয় নাই কেন হয় নাই এই খোঁজ করতে যেয়ে খামাখায় কিছু দোষ বেকার খামাখায় খামাখায় বের করবে গুজব তো ছড়তেই থাকে এটা একটা মেয়ের জন্যে মেয়ের পরিবারের জন্য খুব খারাপ কিছু দেখার সিদ্ধান্ত আমরা তখনই নিব যখন বিয়ের সিদ্ধান্ত নেব যে এই মেয়েকে আমি বিয়ে করব সব পারিপার্শ্বিক সব সিদ্ধান্ত ওকে সবকিছু ওকে এখন দেখে যদি পছন্দ হয় বাস আগ্রহ হয়ে যায় ওই রকম যদি অবস্থা থাকে তাইলে দেখতে যাবেন না হয় আমার অনুরোধ একটা মেয়ের জীবনকে নিয়ে এরকম চিনিমেনে খেলা উচিত না আমরা মেয়েদেরকে বাজারের সদাই বানাই শ্যাম্পল যে দেখতে চায় তা কি দেখে না এটা উচিত না মা বাবাও একটু আপনিও ছেলে সম্পর্কে খুঁজখবর নেন তাকে দেখানো যাবে কিনা যার কাছে বিয়ে দেওয়া যাবে তাকে দেখানো উচিত প্রশ্ন এক ওলি ছাড়া বিয়ে যদি মেয়ের অভিভাবক ভেঙ্গে দিতে চান তিনি কোন পদ্ধতি ভেঙ্গে দিবেন এটা একটা ইস আলাদা এখানে এটা আলোচনা লম্বা আলোচনা এটা না করে আমি ভালো মনে করতেছি যেহেতু আমাদের মুক্তি সাহেব একটা প্রসঙ্গ এনেছিলেন এই বিষয়ে বিস্তারিত তিনিও যান নাই আমিও চাচ্ছি না এই বিষয়টা নিয়ে আলোচনা করতে ছেলের পিতামাতা ন মুসলিম ও মেয়ের পিতা মুসলিম ছেলের পিতামাতা ন মুসলিম ঠিক আছে যিনি লিখছেন ও মেয়ের পিতামাতা মুসলিম হলে তাদের বংশ ও অন্যান্য কুফু কীভাবে নির্ধারিত হবে আচ্ছা আচ্ছা যে কোনো একদিকই হইতে পারে নতুন মুসলমান হয়েছে যে কোনো একজনের পরিবার কুফু ইমানদারির দিকে কুফু এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই ক্ষেত্রে দেখতে হবে সামাজিক স্ট্যাটাস সে অন্য ধর্মের হলেও তার আর্থিক অবস্থা কী সামাজিক অবস্থান কি এটা অন্য ধর্মের হইলেই যে অন্যরকম হবে তা তো না আমার পাশে হিন্দু বাড়ি কথার কথা আমি দোতলায় থাকি বিল্ডিংয়ে সে নিচে ঝুঁকি ঘরে থাকে এটা তো কুফো হলো না এটা কুফু হইল না সেও এরকম বিল্ডিং এর থাকে এগুলো না দেখা সামাজিক স্ট্যাটাসে এটা হলো খালি নন মুসলিমদের ব্যবহারে বলবো অন্য ক্ষেত্রে কিন্তু দিনদায়ের বিষয়গুলো পারিবারিক অবস্থাটা দেখতে হয় শুধু ছেলে দিনদার আর পরিবারে কেউ দিনদার না ওই জায়গায় মেয়েটা দিলে কিন্তু আমরা দেখতেছি ঘটনা মেয়ের পরিবার সাধারণ ও সামাজিক মর্যাদায় ছেলের পরিবার চেয়ে উপরে মেয়ের পরিবার উপরে খেলা রেখে না আপনাকে বিরোধ না এখন মেয়ে ছেলেকে বিয়ে করতে চায় আহা এই তো কিসমত খে দেখা যায় ছেলে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করে মেয়ে এইচএসি পরীক্ষা দিবে তারপর তারা বিয়ে করেছে বিয়ে করেছে মানে ছেলে ও মেয়ের বিয়ের কুফু হয়েছে কি ও আচ্ছা আচ্ছা বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও দেশের ওই যে হুজুর বলছেন এইচএসি পরীক্ষা কোন ইউনিভার্সিটি এই কোন কলেজ থেকে দিছে এটা একটা দেখার বিষয় যদি রকম বড় কলেজ মানে তো ধনী আর আর ওই যে দেখে লাভ কি চল্লিশ পঞ্চাশ টাকা ছেলে কামাই রোজগার করে তো সে গরিব বলা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাইলে সামাজিকভাবে সে ভালোভাবেই থাকতে পারে কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই এইরকম এত পার্থক্য এইরকম পার্থক্যে যদি কুফু আটকায়া যায় তাহলে অনেক বিয়ে আটকাইয়া যায় আমার কপালে অন্তত বিয়ে জুটল না আমি যখন বিয়ে করি তখন আমার মাদ্রাসা থেকে অধিফানের ধারণ ছিল এক হাজার টাকা এক টাকা যখন মোবাইল প্রথম নেই তখন হাইটে আসতাম অনেক দূর বলতেছি আবশের মধ্যে অন্তত আমার বিয়েটা হইল না হইলে ভাই এই যদি এই মাসালে আটকে দেয় বিয়ের আগে বোঝার উপায় কি যে দিন ধারা ওইটা তো গেল না শেষ এই শেষ নিকাহ আমি আলী ইসলামের সুন্না আমরা জানি হজরত ঈসা আলি সাল্লাম বিবাহিত ছিলেন না এবং কে আমাদের পূর্বে ঈসা আলি অবশ্যই আসবেন এবং হাজিজ থেকে জানি তিনি চল্লিশ বছর পর্যন্ত অবস্থান করবেন এখন এই সময়ে কি উনি বিবাহ করবেন কি জি তিনি বৈবাহিক জীবন হবে এবং স্বাভাবিক জীবন হবে সমস্ত শরীয়ত তিনি মানবেন ইনশাল্লাহ তালা ওই আরবিতে আমরা একটা কথা বলি মাজাজে মায়া উল মাজাজে মায়াউল এটা আমাদের একটা পরিভাষা যা হয় নাই তাকে হয়ে গেছে বলা যেমন আমাদের অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করি তোমার আম্মা কি করে বলে ভাত রান্না করে আচ্ছা ভাত রান্না করে গ্রামার কি বলে ভাতকে রান্না করে ভাত রান্না করে চাল রান্না করার পর কি হয় যা হয়ে যাবে তাকে টেনে আনা যদি নিশ্চিত হয় এটাকে আগে তো বলে মাইয়া হল কেউ যখন পড়ে যায় তখন আমরা কি বলি আরে আওয়াজটাকে কি বলি ঠাস করে ব্যবস্থা দরপর করে ব্যবস্থা ঠাস করে কেউ পরে না পরার পর ঠাস করে কিন্তু পরার পর যেহেতু ঠাস করাটা নিশ্চিত এজন্য জন্য এটাকে আমরা বলে ফেলি ঠাস করেছি এটাকে আরবিতে গ্রামারের ভাষায় বলে মেজাজে মায়া উল ঠিক ইসা আলাই ব্যাপারটা এমন নিকাহের ক্ষেত্রে ইশতেহারা নাকি ইস্তেহারা ইস্তেখারার নিয়ম কি আরে ভাই নিকাহের জন্য আঘাতে ইস্তেহারা নাই ইশতেহারার নিয়ম একটাই ইশতেহারার নিয়ম একটাই যে নির্দিষ্ট দো হাস শুয়ে যা অনেকে ইস্তিখারা মানে মনে করে যে আমি বুঝি স্বপ্নের দেখুন মেয়ের বিয়ে করতেছি সংসার হবে বিয়ের আগে এরকম কল্পনা করে সুহাও ইস্তেহারা মানে এটা না ইস্তেহারা মানে কোনটা উত্তর ইশতেহার শব্দের কথা চিন্তা করার ইশতেহারা মানে হায়ের চাওয়া আল্লাহর কাছে হায়ের চাওয়া আল্লাহর কাছে আমরা অনেকে ইস্তেহারা নিয়েও বুঝি না একটা বিষয় আমরা সিদ্ধান্ত নিয়ে নেই তারপরও ইস্তেহারা করি সব সিদ্ধান্ত হয়ে গেছে বা তারপর ইস্তেহারা করেন না এগুলোর ক্ষেত্রে কাজ সেরে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর করবে যেমন রসুল আব্দুর রহমানোয়া করছেন আল্লাহমা ও আলেক আল্লাহম ইা ও আলেক কারো বিয়ের খবর শুনে এই দোয়া রসুন না কি আল্লাহর ইা ও আলেক এই দোহা ইস্তেহারা মানে হচ্ছে আমি সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতা ভুগছি এটা করবো না এটা করবো আমার জন্য কোনটা মঙ্গল দুনিয়া আখেরাতের জন্য তখন গিয়ে আল্লাহর কাছে ওই দোয়া করে ফজলিক আল্লাহ আজিম এই দোয়াটা লম্বা যে দোয়াটা এটা পরে শোয়া স্বপ্ন দেখা জরুরি না সকালে ওঠে আমার মন দিকে সাহ দিচ্ছে এটা হচ্ছে রিসয় স্বপ্নে না করতেই থাকে করতেই থাকে কিরে ভাই যত স্বর আছে খারাপি তুমি উঠায়োয়া করো দোয়ার মাধ্যমে খারাপি থাকলে ফলাফল বুঝার উপায় কি ফলাফল আপনি বুঝবেন কেমনি ভাই এটা তো আল্লাহর ফায়সালা ফলাফল আপনি বুঝবেন তাইলে সব কিছুই রসুল ফলাফল চাই না ইস্তেখারা কইলাই সিদ্ধান্ত নিতেন সাল্লি সাল্লাম এগুলো গায়বের বিষয় ফলাফল যে কোনো বিষয়ের ফলাফল এগুলো গায়বের বিষয় এগুলো নিয়ে এরকম মাধ্যমে ফলাফল আশা করা এটা ভালো না থেকে মাথা থেকে সরাই দেওয়া খ্রিস্টানরা কৃতপ্ত এ বিশ্বাস করে এরা কি মুসিক নয় অবশ্যই মুশ্রিক অবশ্যই মুস্রিক যে সমস্ত এটা হচ্ছে খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার আগে এরা আলী কিতাব এখনকার যারা খ্রিস্টান তারা আলী কিতাব না কিতাব মানলে তো রসুলকে মানত একটা সূক্ষ্ম কথা কিতাব মানলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানত কারণ তাদের কিতাবই তো আছে রসুলকে মানার কথা এমন কোন নবী নাই যার থেকে আল্লাহ অঙ্গীকার নেন নাই যে রসুলকে পাইলে তারা রসুলকে মানবেন এবং মদিরায় অঙ্গিরা কেন আসছে করলে দেখা যায় তাদের আসার কারণ হচ্ছে তারা তাদের কিতাবে পাইছে যে আখের নবী তিনি আপনজন থেকে বিতাড়িত হলে মদিনায় আসবেন এই জন্যই তারা আগে ভাগে মদিনায় এসা চলিস তো কাজেই তারা জানে রসুলের কথা জানতো অঙ্গীকার সমস্ত নবীর আল্লাহর সাথে যে অঙ্গীকার নিয়েছে নবীদের মাধ্যমে এটা অটোমেটিক সমস্ত উন্মতের অঙ্গীকার কাজে ওই অঙ্গীকার খেলাফ কইরা তাদের কিতাবের খেলাফ কইরা কেউ আহ এটা ঠিক না আত্মৃত্ববাদ অবশ্যই সিখ তারা মুস্রিক নিঃসন্দেহ মুস্রিক কোনো সন্দেহ নাই বিয়ের পরে দশ বদন নামে একটা ব্যাপার থাকে এই ব্যাপারে কিছু বলেন কাদেরকে দাওয়া দিতে হয় দশ বদন আজকে আমি শুনলাম হয় এটা আমার পড়ালেখার কমতি সরিয়েতে এমন কিছু পাই নাই অথবা সরিয়েতেই নাই কোনটা আমি যাই না একটু বুঝায় বলেন দশ বদন বলতে মানে দশটা গ্রুপকে দাওয়া দিতে হয় আচ্ছা আচ্ছা এই যে দাওয়াত কবে যাবে কবে আসবে শিখছে শিখছে শিখবে তো শিখবে সিরিয়াল যখন দেখে এগুলো শিখবে শিখতে থাকবে শুনে আসবে কত্রিকা চারজন মহিলার সামনে কি কবুল বলা জায়েজ ইসলামের বিধান হলো জাহেজ থাকে মুসলমান ওই যে ওই যে একটু আগে আলোচনা করলেন মোতি সাহেব মশালা আমি আগ্রহ করেছি এটা তো ওই ছাড়া বিয়ে করা এটা এখতলাফ মাসালা বাম্মা মা গ্রহণ করলো একই একই মাসালা আসবে কারণ হচ্ছে যারা বলে অলি ছাড়া বিয়ে হবে না তো তারা তো বাবা মা করে স্বীকৃতি দিলেই কি বিয়ে তো আগে হয়ই নাই নতুন করে বিয়ে করতে হবে তাদের মত হিসেবে ওই জন্য বললাম ওইটা হচ্ছে এখতলাফ মাসালা যেহেতু বড়দের বড়োদের মতভেদ আছে এই জায়গায় আমরা না যাই ব্যক্তিগতভাবে এগুলো জেনে নেই ধরা মজলি সে এখতলাফ না বলা বিভ্রান্তি হতো এখন আসছেন কাবিনের একটি ধারার সত্ত সাপেক্ষে বিয়ের কথা আছে প্রশ্ন হলো সর্ত সাপেক্ষে বিয়ে হবে কি সর্ত সাপেক্ষে মানে আরেকটা বিয়ে করতে পারবে কিনা এটা এটা কি কাবিনের ধার মধ্যে কোনিনের মধ্যে যত শর্তেই দেখ এগুলো হচ্ছে ওই যে আমি একটা প্রশ্ন করলাম না এগুলো সরকারি কানুন এগুলো মানতে সরান আমরা বাধ্য না বিয়ের মধ্যে শর্ত এটা না যায় যে কোনো আগের মধ্যে যে কোনো আগদের মধ্যেই অন্য কোনো শর্ত জুড়ে দেওয়া এটা না যায় সেটা বেচা কেনার আগদের মধ্যেও হইতে পারে শর্ত জুড়ে দেওয়া একটা হচ্ছে হেয়ার বিশ হবে কি হবে না সেটা বিয় আর শর্ত জুড়ে দেওয়া যে তোমার কাছে আমি মেয়ে বিয়ে দিলাম এই শর্তে যে তোমার ওই যে ভাগ্নিটা সেটা আমার কাছে দিলাম এটা সোজা মাসাল এরকম ব্যাখ্যা দেওয়া এরকম শর্ত জুড়ে বিয়ে এটা না যায় মেয়ে পদ্মাংসীন হলে তাকে দেখব কিভাবে পদ্মাংশীনকে তার ছবি দেখতে পারে কি না আমার প্রশ্ন উত্তর পদ্মা মেয়েকে তার স্বামী দেখতে পারে কিনা কেন পারে শরীয় ঐটাই ওইটাই ওইটাই কোন রকম ভাবে দেখে নেওয়া আনুষ্ঠানিক ভাবে আমি শুরু করে আনুষ্ঠানিক ভাবে দেখার যে বিষয়টা অন্তত এগুলো খেয়াল রাখা যে ওই যে বাবা যায় আত্মীয় স্বজন যা না যাওয়া ছেলে যাবে মেয়ের আপনজন কেউ মেয়েকে ওই দরজার সামনে এনে একটু দাঁড় করাবে একটু দেখবে পশু পাখি পশু মাস আলাদা জানা এগুলো দরকার পশু চিন্তা হয় তার নিতম্ব দেখে মাছ নিতম্ব যদি ঠিকঠাক থাকে এটা সুস্থ শুকা গেলে সেখানে ঘাটা হলে হাট হয়ে গেলে বোঝা যায় এটা ভেতরেও সমস্যা আছে মানুষ চিনা যায় চেহারা দেখে মানুষ চিনা যায় চেহারা দেখি চেহারা দেখলেই আপনি বুঝবেন যে সুন্দর অসুন্দর একটু দেখা আর কী দেখবেন সামাজিক অন্যান্য বিষয়গুলো তো আগে খোঁজ খবর নিয়ে যাবে ওইটার জন্যে কাঁচাই না বসা চুল খুলে দেখা হাঁটায়া দেখা আরে আশ্চর্য একটা মেয়ের উপর যে কত জুলুম হয় বিয়ের জন্য আল্লাহ সে যে কত নিপীড়ন ভোগ করে আমাদের এই এই দিনই সমাজে বাইরেটা দিলাম দিনি সমাজে হাঁটায়া দেখা হয়তো একটু হাঁটেন তো তাকায় তাকায় দেখে সবাই পায়ের মধ্যে কোনো সমস্যা আছে কিনা চুল্লি একটু খুলিয়া দেখেন তো হাঁটতে দেখেন তো আঙ্গুলগুলো ঠিক আছে কিনা নখগুলো ঠিক আছে কিনা নখগুলো লম্বা লম্বা না খাটো খাটো ওই যে একটু ঘিটুঘিটু নোখ হইলে বলে এই কুটটি বুড়ি হয় এগুলোও দেখে কত জাহাল মানুষ এগুলো না করা মুরবী একজন মেয়েকে সামনে দেখবে একটু এক নজর এক নজর এক নজর দেখে পাচ্ছি ওকে ঘাঁচা ঘাঁচা আনুষ্ঠানিকভাবে পাশে বসাইয়া আঞ্জি পরাইয়া এগুলো একদম জাহালাত আনুষ্ঠানিক ভাবে দেখানো না যায় মুখ মুখ মুখ না থাকবে মুখ খোলা থাকে মুখটা দেখতে হবে খুলবে বিয়ের সময় খুলে বাসা খুলবে খুলবে বাসায় যায় খুলবে পাঁচ দেখবে আচ্ছা নিকা এইটা শেষ এই জায়গায় শেষ আর আছে নাকি বিয়ে করবে আমরা তো একটা সুন্দর কথা বলি আমরা একটা সুন্দর কথা বলি ইনাল্লাহ হাস্তার আল্লাহ তালা মুের যান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন আল্লাহ তালা তো মাল দেখে কিন্ত হয় না দেখে কিনতে হয় মাল দেখে কিন্ত হয় না দেখে কিন্ত হয় দেখে কিন্তু এটা শরীর তো না মাল দেখে কিন্ত হয় জাননা দেখছি কি আ আমরা বাবা মায়ের বিশ্বস্ত সন্তান বাবা মা আমাদের বিশ্বস্ত আমাদের বাবা মা আদম হাওয়া দেখে আসছেন করিম সাল্লাহ আল্লাম দেখে আসছেন এই জন্য আমরা বলছি ওকিল দিয়ে লাছি চলবে আমরা ওকিল বানাইয়া দিছি বেচা কেনার ক্ষেত্রে ওকিল বানিয়ে দিস বিয়ের ক্ষেত্রেও বাবামার উপর আস্থা রাখতে পারে না যে আমরা মনে করি না সে বাবা বাধ্য সন্তান সুন্দর বাবামা মা যদি বলে এই ক্ষেত্রে যদি সে মনে করে যে বাবামার উপর আস্থা নাই তার আস্থা আছে যে মেয়ের উপর তার থাকতে পারে গোম থাকতে পারে খালা থাকতে পারে ফুফু থাকতে পারে কোনো সম্পর্ক থাকে অনেকের সাথে তাকে গোপনে পাঠায় দেখে নেওয়া তাও আনুষ্ঠানিকতা না দেওয়া ভাই আমার কথা রয়েছে মেয়ে দেখতে গিয়ে মেয়ের সাথে কথা বলা যায় কি যে জাহাজ হয় কিভাবে হুকুম কি আমার খেয়াল না বলা কারণ রসুল বলছেন দেখে কথা বলার জেনে নিবে মারা আসে না জি জি জি বলুন আচ্ছা পিতা মাতা যদি আচ্ছা আচ্ছা আখলাখ সমাজ অবস্থা দিনদারি এটা তো পিতা মাতা খোঁজ দিবে না এটা কি আগে আগে খোঁজ নিতে হবে শুরুতেই বলছি কাকে দেখবে যাকে বিয়ে করার সিদ্ধান্ত আপনি নিছেন এটা তো দিনদারির কারণেই নিসেন পিতা ভরসা ভরসা হচ্ছে সে সুন্দরই সমস্যা আছে কিনা হ্যাঁ পরীক্ষা কিভাবে করবে পরীক্ষা করে ভাই দিন তারিখে খোঁজ নিয়ে জানতে হবে আপনার এটা বাস্তব আপনি কি মনে করেন একটা দিনদার মেয়ে আপনার সাথে কথা বলবে আপনার তখনই সিদ্ধান্ত নিতে হবে যে সে যেহেতু আমার সাথে কথা বলতে রাজি হয়েছে দিনদার তবে পাত্রীর বাবা দিনদার নন তিনি মেয়ের জন্য অত্যাধিক মেহরবান মহারানা চান ও অত্যাধিক মহারানা চান এক্ষেত্রে সরকারি ডকুমেন্টে এক মরানা কার্যকর বাবা মার সিদ্ধান্ত এখানে কিছু না মেয়ে এবং ছেলে যদি গোপনে এরকম কোন যোগাযোগের মাধ্যমে এই সিদ্ধান্ত পৌঁছে যে আমাদের এত ওখানে ধার্য যাই এটা হতে পারে বাকি এটা বিয়ের আগে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে ওই মজলিস আগ্ধ করে তারপরে মেয়ের কাছে গিয়ে বলবেন যে আমি বাধ্য হয়েছি তুমি মাফ করে আপ সীটার তো আগেই